الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطاني الرجم بسم الله الرحمن الرحيم واذا جاءك يؤمنون باياتنا فقل السلام عليكم بسم الله الرحمن الرحيم واذا كويتم بتحيهات فحيوا بها منها اوردوا ان الله কানা আলাকুল হাসিবা বিয়ারম্যান ভাই ইলিয়াস শ্রদ্ধে গুরুজনেরা আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের আলোচনার টপিক আজকের আমাদের বিষয়টা হচ্ছে যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরে এই টপিকটা একটু অন্যরকম বলা যায় আপনারা ভাবতে পারেন যে ইসলামে এই পোশাকের গুরুত্বটা আসলে কি আপনারা হয়তো একটু কৌতূহলী যে আজকের আলোচনার বিষয়বস্তুটা আসলে কি এই টপিকটা একটু রকম। আমি শুরুতেই পবিত্রকোরণাল থেকে কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সূরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া ইজা যা আকাল্লা জিনা ই মিনু जखने मुम जखने मुस्लिम अपनारसलम आलैक्म आपनारान्ति बर्षित हक यहां आवश्यक एक जन मुमिने साथ আরেক মোমিনের দেখা হলে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে সে তখন বলবে আপনার আসসালাম হোক এটা আবশ্যিক অন্য যা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজুম বি তার চেয়ে উত্তম ভাবে অন্তত পক্ষে অনুরূপ নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন তার মানে যখনই কেউ আপনাকে अभिवादन जाना आपनी अभिवादन कर एक रकम बिनयर एट्यम क्यों अपनाकुम तक अपनी बोलें वालेकुमल रहा क्यों जदिल रहमतुल्ला शब्द एक ही तब शब्द गुबी आग्रहर हृदय गभर हृदय शब्द गोकयी अभिवादन वाल অথবা কেউ যদি বলেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আরও বিনয় হতে না পারলে অন্তত পক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অন্তত পক্ষে একই রকম বিনয় দেখান তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোন কোম্পানির মালিক তাদের অধীনে অনেক লোক কাজ করে সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালাম ওয়ালাইকুম তারা মাথা নাড়ায় অথবা বলে ওয়ালাইকুম সালাম অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না এই মুসলিমরা তারা আসলে আল্লাহ সন আলার আদেশ অমান্য করছে আছে পবিত্রক্রিসার ছিয়াশি আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা অভিবাদন জানাবে আর উত্তম রূপে অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে তাহলে অভিবাদন জানাবো একই বিনয় নিয়ে এটা মিনিমাম আসুন দেখি বিভিন্ন সমাজে কোন ধরনের অভিবাদন প্রচলিত আছে এই এইসব অভিবাদনের মধ্যে সবচেয়ে কমন যেটা ইংরেজিতে সেটা হচ্ছে গুড মর্নিং আফ্রিকান ভাষায় মানুষেরা বলে হ মোরা আসা কাবানা চীনা ভাষায় চাউসু বেশিরভাগ ভাষাতেই এই অভিবাদনটা খুব কমন গুড মর্নিং আর ধরেন जे बिस्टि बिस्टी पड़े बूसलधारे तक आप अभिवादन गुड मर्निंग सकाल क्यों एसलधारे बिस्टी शहर पानी जमे गुकता गुड मर्निंग ए सकाल भलो बला हम क्यों और अपना जो, जो स्कूले जाए जो स्कूल इंग्रजी स्कूल सब पिरियड ही शुरू कर आगे अपनारा देखेंकाल যখন টিচার ক্লাসে ঢোকেন সব ছাত্ররাই শিক্ষকদের খুব সম্মান করে বলে গুড মর্নিং স্যার এটা আবশ্যিক আর হতে পারে সেই টিচার তিনি তার ঘর ছেড়ে যাওয়ার আগে হয়তো তার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন ধরুন ঘটনাটা সকালের তিনি হয়তো মনে মনে তার স্ত্রীকে অভিসাব দিয়ে যাবেন তিনি হয়তো ভাববেন আমার স্ত্রীর সাথে জীবনেও আর কখনো আমি কথা বলবো না कितु तेव जदिता गुड मर्निंग सर ताबें गुड मर्निंग सकाल खुबी खराब समय तबुम देवें गुड मर्निंग गुड मर्निंग कारण की जो सकाले स्त्री सीधा झगड़ा हो गेष्ठ हल इसलमिक अभिवन असलम आपनारांति बर्षित होद बिस्टी हम হয়তো মুসলধারের বৃষ্টি হচ্ছে হতে পারে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে বা বন্ধুর সাথে তারপরেও এই অভিবাদন আপনার উপর শান্তি বর্ষিত হোক একেবারে সঠিক অভিবাদন আরেক ধরনের অভিবাদন প্রচলিত আছে বিশেষ করে তরুণদের মধ্যে যারা স্কুল আর কলেজে পড়ে তারা যখন অভিবাদন জানায় তারা বলে হায় আর কাউকে যদি তার বন্ধু অভিবাদন জানিয়ে বলে হাই সে তখন বলে হাই তাকে যদি জিজ্ঞেস করেন এই হাই শব্দের উত্তর দিতে পারবে না এই হাই শব্দ এর উত্তর কেউ দিতে পারবে না হিন্দিতে এটা স্থানীয় ভাষা ইন্ডিয়ায় হাই বলা হয় আফসোস করে যেমন হাই ইংরেজিতে এইটাই যে মানে যে জিনিসটা উপরের অবস্থানে আছে এছাড়াও এই হায়ের আরেকটা অর্থ হল যে লোক মাদকে আচ্ছন্ন হয়ে গেছে লোকে এইভাবে বলে একটা পার্টিতে গিয়েছিলাম তারপর হাই হয়ে গিয়েছিলাম মাতাল মাদক আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম এটা কি ভদ্র অভিবাদন সত্যি বলতে আমি বলবো এটা কোনো অভিবাদনই নয় ভদ্র অভিবাদন তো দূরের কথা হাই আসলে কোনো অভিবাদনই নয় আরেকটা কমন অভিবাদন যেটা আমাদের অনেকেই বলে সেটা হ্যালো আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি হ্যালো শব্দটার অর্থ বলা হয়েছে অনানুষ্ঠানিক অভিবাদন অন্য আরেকটা অর্থ অক্সফোর্ড ডিকশনারি যেটা বলছে যে টেলিফোনে কথা শুরু হয় যেটা দিয়ে ফোনে কথা বলা শুরু করলে এটা বলা হয় আপনারা কি জানেন এই আইডিয়াটা কিভাবে শুরু হয়েছিল যে টেলিফোনে কথা শুরু করার আগে বলতে হবে হ্যালো যে ভদ্রলোক টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি স্যার আলেকজান্ডার গ্রাহম বেল একবার তিনি ঘর থেকে বের হচ্ছিলেন তখনই বেলটা বেজে উঠল তখন কথাবার্তা শুরু করার জন্য তিনি বললেন হ্যালো যাতে করে অন্য পাশের লোক তার কথা বলতে পারে আর তিনিও তাড়াতাড়ি করে বের হতে পারবেন এই হ্যালো শব্দটা টেলিফোনে কথা শুরু করার জন্য প্রচলিত সেই সময় থেকে এমনকি আজকের দিনেও সবাই ভাবে কথা বলে আপনিও বলেন আমিও বলি হ্যালো বলে টেলিফোনে কথাবার্তা শুরু হয় কিন্তু এখনকার দিনে বিশেষ করে বোম্বে ফোনে বিভিন্ন সমস্যার কারণে এই হ্যালো শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় বিভিন্ন কথাবার্তার মাঝখানে কারণ কথার কমে গেলে বলে হ্যালো আপনি শুনতে পাচ্ছেন হ্যালো বলছে হ্যালো শব্দটা কথা শুরুতে বলা হয় তবে বোম্বেতে এই হ্যালো শব্দটা শুরুতে বলার চাইতে মাঝখানেই বেশি বলা হয়। আর এখন মোবাইল প্রযুক্তি আমাদের হাতে নাগালে আছে সেখানে যখন আমরা ঠিকমতো কথা শুনতে পাই না তখনও সবাই আমরা বলি হ্যালো এমনকি টেলিফোনে কথাবার্তা মাঝখানেও হ্যালো বলি হয়তো অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটাতে তারা এই অর্থটা বদলাতে পারে হ্যালো শব্দটা ব্যবহার করা যায় টেলিফোনে কথাবার্তার মাঝখানেও আমি এটা বুঝতে পারি না যে পশ্চিমা বিশ্বের লোকেরা কেন যিশুখ্রিস্টের অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে এই পশ্চিমারা কেন বিশেষ করে খ্রিস্টানরা যিশু বলা অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে আপনারা যদি বাইবেল পড়েন এটা আছে নিউ টেস্টামেন্ট গসপুল অব লুক চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যে সেই তথাকথিত ক্রুসিফিকশনের পর যীশুখ্রিস্ট কি করলেন সেই উপরে ঘরে গেলেন শীর্ষদের সাথে দেখা করতে তিনি অভিবাদন জানালেন হিব্রুতে সালাম যদি হিব্রু থেকে আরবিতে অনুবাদ করেন অর্থ দড়ায় আসলাম আলাইকুম এই অভিবাদনের বাংলা করলে অর্থ হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক অভিবাদনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সর্বজনীন অভিবাদন হল আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি সবসময় প্রথমে অভিবাদন জানাতেন লোকজনকে সেই সময় সেই সময় অনেক স্বাভাবিক আমাদের প্রিয় নবীজির অনেক স্বাভাবিক অনেক চেষ্টা করেছেন নবীজিকে আগেই অভিবাদন জানাতে কিন্তু কখনোই পারেননি নবীজি আলহামদুলিল্লাহ সবসময় অভিবাদন জানিয়েছেন প্রথমে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সোহি মুসলিমে তিন নম্বর খন্ডে আছে বুক অব সালাম ৯০১ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো চুয়াত্তর আবু হুরায়রা রাজে আল্লাহ উল্লেখ করেছেন যে নবিজি সাল্লিসাল্লাম বলেছেন যে আরোহী আগে অভিবাদন জানাবে পথচারীকে আর পথচারী অভিবাদন জানাবে তাকে যে লোকটা দাঁড়িয়ে আছে ছোট দল অভিবাদন জানাবে তার চেয়ে বড় দলকে তার মানে কোন লোক যদি ঘোড়া বা অন্য কিছুতে চড়ে থাকেন অথবা উটের পিঠে অথবা তিনি কোনো গাড়িতে চড়ে যাচ্ছেন কার বাস বা মোটর সাইকেলে তিনি প্রথমে অভিবাদন জানাবেন তাকে যে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অর্থাৎ পথচারী আর পথচারী প্রথম অভিবাদন জানাবে সেই লোকদের যারা দাঁড়িয়ে বা বসে আছে একইভাবে ছোট দল প্রথম অভিবাদন জানাবে কোনো বড় দলকে এরপর বলা হয়েছে শহীদ মুসলিমে তিন নম্বর খন্ডের বুক অফ সালামে নয়শো তিন নম্বর অধ্যায়ের হাদিস নম্বর পাঁচ হাজার আবু হুরায়রা রাজে আল্লাহ আনহু উল্লেখ করেছেন যে আমাদের নবীজি বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের অধিকার তার ভাইদের কাছে এটা হলো অধিকার প্রত্যেক মুসলিমের ভাইদের কাছে যে অভিবাদনের উত্তর পাবেন যখন কেউ বলে আসসালামাইকুম তাহলে তার উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে মোমিনদের মোট পাঁচটি অধিকার আছে তার ভাইদের কাছে প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া আর এরপরে তিনি বলবেন ইয়ার কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে অসুস্থ কোন মানুষকে দেখা করতে যাওয়া আর অন্ত্রিয়ার ব্যবস্থা করা এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা শিখিয়েছেন এখনই না কিভাবে সম্ভব যে মুসলিমরা আমরা আমাদের নবীদের নির্দেশগুলো মেনে চলব এছাড়া এটাও আবার কিভাবে সম্ভব যে আমরা আল্লা তাল নির্দেশগুলো মেনে চলব পবিত্রক্রণে সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা যা আকাল্লা জিনা ই না বি আয়াতিনা ফাকুল সালাইকুম তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াত সমূহে ইমানে তাদের বলো আসসালাম আলাইকুম এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তালার এবং নবীজির আদেশগুলো মেনে চলব আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তালার আয়াতগুলোতে ইমান এনেছে এটা কিভাবে বুঝবো যে সে একজন মুসলিম সে একজন মুমিন সাধারণত যখন কোন কনফারেন্সে যান প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাচ আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের যেমন তিনি কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ অথবা হতে পারে নিউরোলজিস্ট মস্তিষ্ক বিশেষজ্ঞ হতে পারেন তিনি ইউরোলজিস্ট যিনি কিডনির উপর বিশেষজ্ঞ হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ হতে পারেন পিডিয়াট্রিশিয়ান যিনি শিশুরক বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞের क्षेत्रता से बजेल जेट प्रतनिधिरा पढ़ेंटा के बला जाए अनुष्ठानिक परिचय आपनी प्रश्न करते चान अपन हार्ट नहीं प्रश्न कर्डियोलजिस्ट के जी आप मानुष्य ब्रेन सम्पर् जानते चान नतन प्रजुक्ति सम्पर्िज्ञेस करजिस्ट के जदि आपच्चा दसुख असुख सम्पर्क जानते चान पीडिएट्रिशियनर का ब्याज दिए अनुष्ठानिक परिचय प्रयोजन जे मुसलिमरावल लगभग जमन धरें ब्याज पढ़े ये एक लेवल और इन लेखा आल्ला जे क्यों খোপ মুসলিম বা অমুসলিম যদি এই ব্যাচটা দেখেন যদি তিনি আরবি নাও জানেন তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম এটা দিয়ে আমার পরিচয় জানিয়ে দিচ্ছি যে আমি একজন মুসলিম এরকম অনেক ব্যাচই দেখতে পাবেন আর আমাদের কাছে অনেক ব্যাচ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ব্যাজের উপর লেখা লা লাহাই রাসুল উল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং অমুসলিম তার কৌতূহল হতে পারে যে এই ব্যাজের উপরে কি লেখা এই আল্লাহ শব্দটার মানে কি তখন আপনি সুযোগ পেয়ে যাবেন দাওয়া দেওয়া সে বলতে পারে কোরআন ईश्वर बाणी जिन तक आप कथा बार सूचना पा मुस्लिम प्रत्येक पक्षेट सम्भवना सबाई ब्याज पढ़े कठिन एट सब जैसे पावाए जिस दामी से सब मुस्लिम ही ब्याज पढ़ सबसमय परिना सब समय ब्याजे परिना मध्य पढ़ी सब समय ना যখন কোর্ট পরি তখন এটা পড়ি সব সময় না এটা সুবিধাজনকিম এই ব্যাচ পড়বে তার বদলে আমরা মুসলিমরা এমন লেভেল লাগাতে পারি যেটা মুসলিমরা ব্যবহার করে অনেকদিন ধরে আর এই রীতিটা মুসলিম সমাজে এখনো রয়েছে অনেক দিন ধরে আমি এখানে বলছি দাঁড়ি আর টুপির কথা মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন मान ताड़ी राखबें और माथा टुपी पड़ब होते मुस्लिम भाइय जिज्ञेस कर जिर इे टुपी और दाढ़ी प्रयोजन आसने की टुपी पड़ते ही दाड़ी रखते ही जाते आल्ला बुझते पर हमें एकजन मुसलिम आल्ला से मुस्लिम ना अमुसलिम यह मुखे दाढ़ी माथाय टुपी एस प्रयोजन आल्ला आगे सब जानी अपनी बेहतर जायुक्त हन आपके से पाठाना जो जहां नाम हन आपके से पाठाना आल्ला कारो दाड़ी टुपी देखे ठीक करबाजे से मुस्लिम ना कि अमुस्लिम आल्ला दाड़ी टुपी देखे ठीक करब से मुस्लिम ना अमुस्लिम क्योंकि प्रश्नता हल्की भाव एक मुस्लिम के चिंते पर टुपी ना पड़े कम बुझे लोक हमारे दाड़ीये आ मुस्लिम ना अमुस्लिम कैमन करें चिंतेब पवित्रकर निर्देश मेने चलो सुरा चुवान्वर मुमिननाबिना बुझते लोकता मुस्लिम अथवा मुस्लिम प्रश्न करते हैं भाई जकिर एट फरजश्य दाड़ी रखते ही आटटूपी पड़ते ही আমি পবিত্র কোরনোনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতে পবিত্র কোরআন কথা বলছে সেটা পবিত্র কোরআনে সুরা তাহার চুরানব্বই নম্বর আয়াত বলা হয়েছে কালা আবনা উম্মা তিনি বললেন হারুন আল্লাহিসাম তার বড় ভাইকে বললেন মুসা সালামকে তিনি বললেন बड़ भाई तुम दाड़ा चुलर हल कुरान एक आयातने दर कथा बारुन आलामी भाई मुसालाम के बोलान एक तुम दाढ़ी धरो ना अथवा माथार चुलरो ना तर मान हारन अलाई साल ইউদিরা বলে এরন তার দাড়ি ছিল এটাই এই আয়াতে এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যিক না যে দাড়ি রাখতেই হবে কিন্তু। আছে অনেকগুলো আয়াতে আতিউল্লাহ রাসুল অনেক আয়াতে আছে সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে সুরা নিসার উনষট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার বিরা নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের বিশ ন করা হয়েছে সুরা আনফালের ছেল আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নূরে নম্বর বলা হয়েছে নম্বর উল্লেখ করা হয়েছে নম্বর উল্লেখ করা হয়েছে নম্বর উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় আছে এছাড়াও সুরা তাগাবুনের বারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলছে তোমরা আল্লাহ ও রাসুলকে মান্য করো। এটা আবশ্যক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলবে এটার উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ডে বুক অব ড্রেস চৌষট্টি নম্বর অধ্যায়ের সাতশো নম্বর হাদিসে नाफी रदियाल्लाह आनु उल्लेख करबीजी सल्लमिकरा जा उल्टा तुम्हरा करो तुम्हारा दाड़ी राखो और तुम्हारे गोप छोट कर दिए नबीजी दाड़ी राखो और तुम्हारे गोप छोट कर छाटो এরপর আরো উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ডের বুক অব ড্রেসে পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের সাতশো একাশি নম্বর হাদিসে যে ইবনে ওমর রাজিয়াল উল্লেখ করেছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা গোপ ছোট করে ছাটো আর মুখে দাঁড়িয়ে রাখো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে দাড়ি রাখাটা হলো মুস্তাহাব মুস্তাহাব মানে সুপারিশ করা হয়েছে অনেক বিশেষজ্ঞ বলেন সুন্নতে মক্কাদা এটা আমাদের নবীজির সুনত যেটা সুপারিশ করা হয়েছে এছাড়া আরো অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু পবিত্র কোরণ বলছে আতিউল্লা ও আতিউর রাসুল আল্লাহকে মানু তার রাসুলকে মানু আমাদের রাসুলের যে কোন নির্দেশকে প্রত্যেক মুসলিমের জন্য মানা ফরজ সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ অনেক বিশেষজ্ঞ বলেন এটা মুস্তাহাব সুপারিশ করা হয়েছে কিছু বিশেষজ্ঞ বলেন অনেকেই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ কারণ এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি সাল্লু আলাই সাল্লাম আমাদের নবীজি যে কোনো নির্দেশ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ কিন্তু কোন মুসলিম যদি সত্যিকারের মুসলিম হন তাহলে এই কাজটা হোক মুস্তাহাব অথবা ফরোজ তিনি মুখে দাড়ি রাখবেন এমন অনেক মুসলিম আছেন যারা তাদের মুখে যদি দাড়ি রাখেন তাহলে খুব সুন্দর মানায় আবার অনেক মুসলিম আছেন যাদের মুখে দাড়ি মানায় না আমার খেয়াল আছে যখন আমি প্রথম দাড়ি রাখলাম তখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম আমার মুখে দাড়ি খুবই পাতলা ছিল এমন এমনকি এখনো দাড়ি পাতলায় আছে এখনো পাতলা তবে আগে আরো পাতলা ছিল মুখের এখানে সেখানে কয়েকটা দাড়ি। যখন দাড়ি রাখা শুরু করলাম এক মুসলিম ভাই আমাকে বলল মাসাল্লা তোমার তো নুরানির চেহারা দাড়ি যেন তোমার মুখে আলো ফেলেছে আর দাড়িটা তোমাকে মানাচ্ছে আসলে সেই ভাই তখন আমাকে উৎসাহ দিচ্ছিলেন যাতে আমি মুখে দাড়ি রাখি আলহামদুলিল্লাহ তবে আমি জানতাম যদি সৌন্দর্যের কথা বলেন দাড়িটা আমাকে মানায় না দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা দাঁড়িয়ে এখানে কয়েকটা এখানে কয়েকটা দাঁড়িয়ে আমাকে মানে না এই তো এত বছর পরে অল্প কিছুটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ তবে আপনাদের অনেকের মতই না অনেকের দাঁড়িয়ে বেশ ঘন আলহামদুলিল্লাহ আমার দাড়ি হালকা তবে আপনাদের আমি একটা কথা বলি সেই মুসলিমরা যাদের দাঁড়ি ঘন যদি দাড়িটা তাদের মানায় আর তারা দাড়ি রাখেন ইনশাল্লাহ তারা অবশ্যই সব পাবেন কারণ তারা আল্লাহ এবং রাসুলকে মেনেছেন কিন্তু সেই মুসলিমরা যাতে দাড়ি ঘন আর দাঁড়িতে যদি তাদের না মানায় তারপরও তারা মুখে দাড়ি রাখেন আল্লাহ এবং রাসুলকে মানার জন্য ইনশাল্লাহ তারা আরো বেশি সফ পাবেন কারণ চিন্তা করেন দাঁড়িতে যদি আমাকে মানায় না কোনো মুসলিমকে হয় দাড়িতে মানায় না তারপরও দাড়ি রাখেন আল্লাহ এবং রাসুলকে ভালোবেসে আমি মনে করি ইনশাল্লাহ তিনি আরো বেশি সফ পাবেন যারা দাড়ি রাখেন তারা তো সব পাবেনি কিন্তু যে মুসলিমের মুখে দাড়ি মানায় না তারপরও তিনি দাড়ি রাখেন ভালো করে জানেন দাঁড়িয়ে তাকে মানায় না আল্লাহ এবং রাসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখেন তিনি নিশ্চয়ই অনেকগুণ বেশি সব পাবেন স্বাভাবিকভাবে যদি দেখেন পৃথিবীর সব মানুষের মধ্যে যারা দাড়ি রাখেন যদি আপনি কোন সার্ভে করেন আনুমানিকভাবে তাদের সেভেন্টি ফাইভ বেশি লোক যারা মুখে দাড়ি রাখে তারা মুসলিম সেভেন্টি ফাইভ বেশি যারা দাড়ি রাখে তারা মুসলিম হতে পারে বাকি টোয়েন্টি হতে পারে তারা অমুসলিম তবে সেই অমুসলিমরা যারা মুখে দাড়ি রাখেন তাদের দাঁড়িয়ে টিপিক্যাল টাইপের হতে পারে হয়তো গো পাকিয়ে রাখা হয়েছে তা দেখলে বুঝবেন যে তিনি মুসলিম নন অথবা মুখের দাঁড়িয়ে এমনভাবে কাটা যেটা তাকে অন্যভাবে উপস্থাপন করে দেখে বোঝা যায় সেটা ঠিক ইসলামিক দাঁড়ি না অথবা তার শরীরে দেখবেন অন্য কোন চিহ্ন যেমন কপালের টিকা যেটা হিন্দুরা দেয় অথবা গলায় একটা ক্রস যেটা খ্রিস্টানদের চিহ্ন তাই বেশিরভাগ সময়ে যদি কোনো অমুসলিম দাড়ি রাখেন তাদের দাড়ির ধরনটা দেখে অথবা অন্য কোন চিহ্ন দেখে যেমন ক্রস বা টিকা আপনারা বুঝতে পারবেন যে এই দাঁড়িওয়ালা লোকটি আসলে মুসলিম না তাই যদি কাউকে দেখেন যার মুখে দাড়ি আছে বেশিরভাগ সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনি বুঝতে পারবেন যে দাঁড়িয়েওয়ালা লোকটি মুসলিম নাকি অমুসলিম আর এছাড়াও আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো কিছু লেভেল আছে আমি এখন টুপির কথা বলছি আপনারা বলতে পারেন যে মাথায় টুপি পরা এটা কি ফরচ পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে টুপি পরা ফরজ এমন কি আমাদের নবীজিও বলেননি যে টুপি পরা ফরজ কোথাও নেই এটা ফরজ তবে এটা হলো শূন্য এটার উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ডের বুক অব ড্রেসে ষোলো নম্বর অধ্যায়ে এটা বলা হয়েছে ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে যে নবীজি মোহাম্মদ তিনি যখন আসলেন তখন পড়লেন একটা কালো পাগড়ি নবীজি যখনই বাইরে যেতেন সবসময় মাথা ঢেকে রাখতেন শুধু হজে ইহরামের সময়টা বাদ দিয়ে সময় মাথা ঢেকে রাখতেন আর আনাস বিন মালিক তিনি বলেছেন যখন নবীজি বের হতেন তখন মাথা ঢেকে রাখতেন তার পোশাকের একটা অংশ দিয়ে এরপর বলা হচ্ছে সেই বুখারিতে সাত নম্বর খন্ডের বুক অব ড্রেসে আনহু বলেছেন যে বছরে মুসলিমরা মক্কা বিজয় করল নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন তার মাথায় ছিল শিরস্থ্রাণ তিনি সব সময় মাথা ঢেকে রাখতেন তাই মাথা ঢেকে রাখা শুননা সেটা হতে পারে कपड़ दिए अथवाबरा जो तर ढे अथबा टूपी दिए मुहदिश जरा हादीस विभिन्न विषय विशेषज्ञ तदीस बयान किशिष्य कथा तर कि वैशिष्ट थेपारे गुए बयान हादिस मानबें ना যে তারা মাথা ডেকে রাখে না যদি বয়ানকারী তার মাথা না ঢাকেন অনেক মহাদিস বলেন আমরা এর হাদিস মানব না তাহলে মাথায় টুপি পরাটা হল আসলে শুননা আর এই টুপি এর দাম খুবই কম টুপির দাম কম খুব বেশি হলে দশ টাকা হবে বা পনেরো টাকা বা বিশ টাকা আমি যে টুপিটা পরেছি আমি যে টুপিটা পরেছি এটা মেডিন চায় না এর দাম পঁচিশ টাকা টুপি একটা সাধারণ জিনিস একটা মাছিরও কোনো ক্ষতি করতে পারে না এটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ কাজ করতে পারে অসাধারণ কাজ করে ফেলে আমি প্রায় বিভিন্ন জায়গায় যাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই পৃথিবীর বিভিন্ন দেশে আর লোকজন যখন আমাকে দেখে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এই লোকটা কে জোকারের মতো দেখতে একটা কোট পড়েছে কোট প্যান্টার মাথায় টুপি দেখতে জোকারের মতো সেখানে অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে এই টুপিটা কেন আমি তাদের বলি এই টুপিটা হচ্ছে আমার লেবেল আমি একজন মুসলিম ও আপনি মুসলিম দাওয়া দেওয়ার সুযোগ পেয়ে গেলাম দাওয়া ইসলাম ধর্মের ফরজ একটা সুযোগ লোককে ভাবে এই লোকটা কেমন হাস্যস করে একটা টুপি পড়েছে তারপর আপনার কাছে আসবে আর আপনাকে সুযোগ করে দেবে তার সাথে কথা বলার জন্য টুপি অসাধারণ কাজ করে লোকে আপনাকে শ্রদ্ধা করবে আলহামদুলিল্লাহ साधारण एक माचिर क्षति करतेमुस्लिम पचंद कर टुपी पड़ू खूब सहज टुपी खुले अपना पकेटे रेखे दीब कूटी आबादी धिकार मालिक आप दैनिक आठ वस घंटारेतन दिखान क्योंकि टुपी पड़ते हैं सब समय टुपी परम समस्या मालिक टुपी पड़ा पचंद करें ना को समस्या नहीं टुपी खुले फेलें पकेटे रेखे दें असाधारण क्या करदे जाहमदुल्ला तक देखिए बसिभाग मुस्लिमर टुपी अल्हमदुल्लु जो बैर है बेरभ मुसलिमी टुपी खुले पकटे रेखे क्यों समस्या क्या मुस्लिम हिसाब से मस्जिद टुपी पड़े जो, जो बेर हो तक लेवल्ट खुले पकेटे रखें मस्जिद के भेतर देखें सबा बुझे अपनी मुस्लिम अल्हम्दुल्ला मस्जिद टुपी पड़े तब जो बैर हलन टुपी पकेटे रेखे दिल कदिप नाना दादा के जिज्ञेस करें अथवा श्रद्धा करत टुपी और के दाड़ी के अमुसलिम देखा जो प्राय देखा जित जन तरा टैक्स भाड़ा करत टैक्सि कैब तक कुण एम को ड्राइर खुजत जारथाय टुपी और मुखे दाड़ी आज ভাবতো ও এই লোক তো মুসলিম নিশ্চয়ই সৎ হবে এ নিশ্চয় আমাদের ঠকাবে না এ নিশ্চয় বেশি পথ ঘোরবে না আর যদি কোন দোকান থেকে কিছু কিনতে চাইতো তারা এমন দোকানে যেত যে দোকানের মালিকের মুখে দাঁড়িয়ে আছে আর মাথায় টুপি আছে এই লোক না আমাদের সব কিছু মতো দেবে এই লেভেলটাকে লোকে শ্রদ্ধা করত তবে এখনকার দিনে যদি আপনার মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে ও আপনি ভেন্ডি বাজার থেকে এসেছেন ডি থেকে আ এই লোক একটা গুন্ডা বুঝলেন এটা লজ্জার কথা আর এই জন্য দোষটা আসলে আমরা এই লেবেলের প্রতি শ্রদ্ধাকে নষ্ট করে দিয়েছি আর একথাটাও সত্যি যে কিছু মুসলিম আছেন এই লেবেলটার অপব্যবহার করে তারা লেবেলটা দিয়ে দেখাতে চায় যে তারা ভালো ও আপনার দাঁড়িয়ে আছে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে মিয়া ভাই দাদাগিরিক করবে তারপর বিভিন্ন জায়গায় চেহারা দেখিয়ে বেড়াবে এরকম কিছু মুসলিম আছে যারা সুনামটাকে নষ্ট করেছে সেজন্য অনেক মুসলিম বলেন আমি দাড়ি রাখবো না টুপিও পড়বো না তাহলে লোকে আমাকে মনে করবে আমি একজন গুন্ডা আমি একটা মাস্তান সেজন্য আমি দাঁড়িয়ে রাখবো না টুপিও পড়ব না অনেকেই বলে আমি তাদের বলবো কয়েকজন মুসলিম ভাইয়ের করা ভুল কাজের জন্য যারা সুনাম নষ্ট করেছে কিন্তু আমরা কেন এই লোকগুলোকে ব্যবহার করব না ধরো আপনার কথা মেনে নিলাম तर्क खतरे मान लामुपी और मुख्य दाड़ी थके लोके तरफ गुंडा भा तर्करे मान लो तबी से मुस्लिम बेबापे प्रथम मानसा हनुपी पड़े और मुखे दाड़ी रेखे कथा जाना तबीयन मुस्लिम पढ़ी माथाय टुपी और मुखे दाड़ी एक भलो मुस्लिम भलो मानुषकना मिथ्ये कथा बोली घुस दया करिना हमें एक भार मुस्लिम आम मुस्लिम हिसाब से शुरू करें आगामी दस जन हमें एकश जनपर हजार जन और इनशाल श्रद्धा ए रकम चुप्त देखा जानको लेवल लागू लोके भावे खराब हमें मस्तान बदले देव से फिर आनबो हारिए मुस्लिम जरा लज्जा बोध करें मुस्लिम हिस्से जो तेवल लागै टुपी पड़े दाड़ी रखे लोके बोलते आनी से मुस्लिम जरा एकाधिक महिला के वि मुसलिम जरा शून्य खतना से मुस्लिम जरा मदपान थके मे पर्दार भेतरे रखे मेरे पदान रखे तस्लिम हिसाब से प्रश्न करी धरू एक खुबी खराब खुबी विपज्जनक गुंडापण्डा थके साधारण मानूष से भय पाए কিন্তু ধরেন আপনার কাছে একটা মেশিন গান আছে আর আপনি জানেন কিভাবে সেই মেশিন আপনি কি সেই এলাকাতে যেতে ভয় পাবেন যেখানে গুন্ডা থাকে না আপনার কাছে আপনি চালাতেও জানেন একইভাবে যদি প্রত্যেক মুসলিম অমুসলিম ভাইদের কমন প্রশ্নগুলোর উত্তর জেনে থাকে কোন মুসলিমই তাহলে লজ্জা পাবে না ভয় পাবে না নিজেকে মুসলিম বলেই পরিচয় দেবে আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাই কারণ সেই প্রশ্নগুলোর উত্তর জানি না যেগুলো অমুসলিমরা করে থাকে আর সেজন্য আলহামদুলিল্লাহ বুকলেট তৈরি করেছি অমুসলিমরা সাধারণত যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে আমার বিশটা কমন প্রশ্ন আছে যেগুলো অমুসলিমরা করে থাকে ইসলাম সম্পর্কে মুসলিমদের প্রশ্ন করে থাকে আর এই প্রশ্নগুলোর উত্তর এই বুকলেটে আছে ইনশাল্লাহ আমরা কয়েকদিন পর এটা ছাপাবো যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নগুলোর উত্তর জানেন তাহলে তিনি জীবনে আর কখনো লজ্জা পাবেন না অমুসলিমদের মুখমুখি হতে তিনি গর্ববোধ করবেন আলহামদুলিল্লাহ যদি আমি কখনো বাইরে যাই মাথায় টুপি না পরে তখন আমি যেন ডাঙার উপরে তোলা মাছ এই লেভেলটা ছাড়া আমি যেন ডাঙায় তোলা মাছ আলহামদুলিল্লাহ এই টুপি অসাধারণ কাজ করে এটা আমার কাছে সাহায্য করে টুপিটা আমাকে রাখে সিরাত আল পথে সত্যের পথে কারণ আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই আর আমি মানি যে আমি সেই লোক যে সত্যের ধর্ম পালন করি দিনুল হক প্রত্যেক ধর্মের কিছু বিশেষ লেভেল আছে খ্রিস্টানরা তাদের লেভেল হলো ক্রস হিন্দুরা তাদের লেভেল হলো ওম অথবা তাদের কপালের উপর টিকা অনেককে দেখবেন ইহুদিরা ছোট্ট একটা টুপি পরে পেছনে আর দেখে বুঝতে পারবেন এটা মুসলিম টুপি আর এটা ইহুদিদের টুপি ছোট্ট ক্যাপ। সব ধর্মেই কিছু বিশেষ লেভেল আছে তবে যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত তাদের লেভেলটা লাগানোর জন্য তারা হল শিখ সম্প্রদায় শিখরা খুব বেশি হলো টু থ্রি ইন্ডিয়ায় এতগুলো মানুষের মধ্যে প্রায় একশো কোটি মানুষ ইন্ডিয়ায় টু পার্সেন্ট হল শিখ কিন্তু তারা নিজেকে শিখ পরিচয়ে গর্ববোধ করে সব সময় তারা লেভেলটা লাগায় দেখেছেন তারা মাথায় পাগড়ি পরে একটা বিশেষ ধরনের পাগড়ি বাঁধার নিয়মটা আলাদা তারা মুখে দাড়িও রাখে নিজেদের শিখ পরিচয়ে তারা গর্ববোধ করে থাকে আর যদি কোনো লোক সবাইকে দেখাতে চায় যে অমুক মানুষটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে এসেছে প্রায় দেখা যাবে সে কোনো শিখকে দেখাচ্ছে যেমন ধরেন টিভি দেখেছেন কোন ক্রিকেট ম্যাচ বা অন্য কোন খেলা বিদেশে হচ্ছে তারা দেখাতে চায় দর্শক হিসেবে ইন্ডিয়ান আছে সেখানে তখন ক্যামেরা ধরে শিখদের উপর যদিও শিখে টু পার্সেন্টেরও কম এই শিখ আসলে ইন্ডিয়ান স্যাম্পল নয় টু পার্সেন্টেরও কম সংখ্যালঘুরও সংখ্যালঘু তারপরও যদি কেউ উদাহরণ হিসেবে কোন ইন্ডিয়ানকে দেখাতে চায় ক্যামেরা ধরে শিখদের উপর কারণ তারা লেভেল নিয়ে গর্ববোধ করে এমনকি সেই শিখ যদি জয়েন করে আর্মিতে অথবা নেভিতে অথবা এয়ারফোর্স ফোর্স কিন্তু তার লেভেলটা ত্যাগ করে না আর আমি অবাক হয়েছিলাম সেবার আমি কানাডায় গিয়েছিলাম সেখানে কাগজে পড়েছিলাম যে একজন শিখ সে কানাডায় চলে গিয়েছিল আর ছিল কানাডার নাগরিক কানাডার সরকার আপত্তি জানিয়েছিল যে সে পাগড়ি পড়তে পারবে না কানাডিয়ান আর্মিতে শিখ এজন্য আদালতে মামলা করল আর সে মামলায় সে জিতল কি সেই কানাডাতেও তাকে অনুমতি দেওয়া হয়েছে যেন সে তার লেভেলটা লাগাতে পারে চিন্তা করেন কানাডায় সে নিজের পরিচয়টা দিতে চাই সে একজন শিখ সে মামলাতে জিতল আর মুসলিম দেখবেন তারা চাকরি করতে যায় और बस जो दी मुखे दाड़ी कमन जो लागे आप चाकरी दी दिता कटे फिलते हैं परि कम फेले जो लज्जाकरूब लज्जा शिखरा संख्यालघु संख्याघु पृथ्वी सब लोग मध्य तुबी कम तरह निजेचय शिख हिसम सब मुस्लिम देसीना कि मुस्लिम देसी जा रहा लेवलता लागाते भय पाए लज्जाकर আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সল্লাসাল্লাম তিনি বলেছেন এটা আছে শহীদ মুসলিমে দ্বিতীয় খন্ডে বুক সালার সাল হাদিস নম্বর ১৯৩২ এছাড়া আর উনিশশো এই তিনটা হাদিসে আমাদের নবীজি বলেছেন যে যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে ঈদ ফিতরের নামাজ আর ঈদুল আজহা রমজানের ঈদ আর কোরবানের ঈদ এই নামে ভালো চিনবেন আপনারা যখন তোমরা ঈদে নামাজ পড়তে যাবে তখন বাচ্চা মেয়েদের তোমরা তখন বাচ্চা মেয়েদের তোমাদের সাথে নেবে রজস্রাপ চলতে থাকা মহিলাদেরও সঙ্গে নেবে এছাড়াও সেই মহিলাদের সঙ্গে নেবে যারা পর্দার ভেতরে থাকে যদিও রজস্রাপ চলতে থাকা মহিলারা তারা নামাজ করবে না শুধু মনাজাত করবে তাদেরও সঙ্গে নাও मुसलमाना तुम्हारा तुम्हारे बाच्चा मेरे पर्दार भेतर महिला रजश्राप चलते थका महिला जदिव ता नामा चुक्ति जुक्ति हल्के আমরাও এটা জানি ঈদের নামাজের জন্য সবাই এক জায়গায় হয় নির্দিষ্ট কোনো জায়গায় বিশেষ করে গ্রামে যেখানে পাশাপাশি দু তিনটা গ্রাম আছে তারা তখন জড়ো হয় ঈদগাহে যে জায়গায় সবাই একসাথে ঈদের নামাজ আদায় করে তবে আমাদের এই বোম্বে শহরের পরিস্থিতিটা একটু আলাদা আসলে বোম্বে শহরটা খুব বড় শহর আমরা এই শহরের বাইরে জানা যেটা অনেক দূর তাই আমরা বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়ি তবে তারপরও চেষ্টা করি ঈদের জামাতটা যেন বড় হয় তবে সাধারণত অন্যান্য জায়গায় যেমন গ্রামেগঞ্জে লোকজন ঈদগাহে খোলা ময়দানে নামাজ পড়ে যেমন ধরেন তিনটি ছোট ছোট গ্রাম তাদের একটা কমন ঈদগাহ আছে মুসলিমরা যখন সেখানে ঈদের নামাজ পড়তে যায় তারা দেখে তিরিশ হাজার মুসলিম এই তিনটি ছোট ছোট গ্রামে তিরিশ হাজার মুসলিম মুসলিমদের মনোবল তখন আরও বেড়ে যায় তারা গর্ববোধ করে तिर हजार मुस्लिम सबा नाम तक देखे शेकर ने थके तरफ मनोबल मुसलिम जो देखे त्रिश हजार मुसलिम छोट्ट ग्रामे से मुस्लिम दर झमे करारे दस बारि से मुस्लिम देर को झमेला करते चाय एकश बार भावे और एक ही से मुस्लिम थकबे তাদের মনোবল আরও বেড়ে যাবে সেজন্য আমাদের নবীজি বলেছেন যখন ঈদের নামাজ পড়তে যাবে তখন সেখানে নিয়ে যাও তোমাদের বাচ্চাদের ছোট মেয়েদের পর্দার ভেতরের মহিলাদের এছাড়াও রোজস্রাপ চলতে থাকা মহিলাদের যদিও তারা নামাজ পড়তে পারবে না যেমন ধরুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন বাসে চড়ে কোথাও যাচ্ছেন আর ধরুন সেই বাসে করে যাচ্ছেন একজন মুসলিম মহিলা আর সেই বাসের ভেতর সেই মুসলিম বোনের সাথে আরও রয়েছেন পাঁচ থেকে দশজন পুরুষ মানুষ তারা বাসে আছেন সবাই লেবেল লাগানো মাথায় টুকি পড়া আর মুখে দাড়ি। এই মুসলিমরা কেউই কাউকে চেনে না সেই মুসলিম মেয়েটাও কারো পরিচিত না কিন্তু যদি কোনো অমুসলিম সেই মুসলিম মহিলার সাথে কোনো ঝামেলা করে সেই মুসলিম মহিলাকে কোনো বিপদে ফেলতে চায় তখন সেই অমুসলিম এটা করার আগে দশ বার চিন্তা করবে ও বাসে তো আরো জন আছে সবাই মুসলিম মাথায় টুপিয়ার মুখে দাঁড়িয়ে আছে সে কোনো ঝামেলা করার আগে দশবার চিন্তা করবে যদি সেই জন লোক বৃদ্ধও হয়ে থাকে হয়তো একটা আঙুলো তুলতে পারে না হয়তো কাউকে আঘাত করতে পারে না তারপরও শুধুমাত্র তাদের দেখেই সেই লোক দশবার ভাববে ও দশজন সবাই মুসলিম যদি কোনো ঝামেলা করি এই দশজন আমাকে ধোলাই দেবে অসাধারণ কাজ হয় এই লেভেল অসাধারণ কাজ করে এতে শুধু আপনার উপকারই হবে না এতে অন্যান্য মুসলিম ভাই বন্ধুরও অনেক উপকার হবে ধরেন একজন বয়স্ক ভদ্রলোক একজন সচ্চা মুসলিম আলহামদুলিল্লাহ পাত্রাত্র নামাজ পড়েন হজ করে এসেছেন একজন হাজির তিনি রোজার মাসে সবগুলো রোজা রাখতেন আর জাকাতও দিতেন খুবই ধার্মিক মুসলিম কিন্তু তার কোন দাঁড়িয়ে ছিল না থাকতো না না। মুখে ছিল একদিন সেই লোক বাজারে গেলেন কিছু ফলমূল কিনতে ফলের দোকানে গেলেন আর সেই ফলের দোকানে যে ছেলেটা বসেছিল তাকে বললেন বেটা শোন তুমি আমাকে সালাম দিলে না কেন সেই ছোট ছেলেটা বলল আঙ্কেল ভেবেছিলাম আপনি হিন্দু চিন্তা করেন এই ছেলেটা সেই ধর্মিক বয়স্ক লোককে ভেবেছে একজন মুসলিক কোনো মুসলিমের জন্য সবচাইতে অপমানজনক হল তাকে মুসলিক বলে ডাকা কোন মুসলিমকে মুসলিক বলে ডাকা এর চাইতে বড় অপমান আর নেই আর পবিত্র করণের সুরণিসার আটচল্লিশ নাম্বার আয়তে বলা হয়েছে যে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কাউকে শরীর করা হয় আল্লাহ সালার সাথে অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করলে শীর্ষ কখনোই ক্ষমা করবেন না কারণ শীর্ষ করা হচ্ছে সবচেয়ে খারাপ গুণা আমি একটা প্রশ্ন করি কাকে দোষ দেব ছেলেটা যে লোকটাকে মুসলিক ভেবেছে এর জন্য কাকে দোষ দেব পবিত্র করণেশ্বর মাই বাহাত্তর নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তারা বলে খ্রিস্টানরা যে মরিয়মের পুত্র যিশু খ্রিস্ট হল আল্লাহ সুবাহ ইসামসি আল্লাহ ইসালাহ মরিয়মের পুত্র তিনি আল্লাহ সুবাহ আল্লাহর সাথে শরিক করে থাকে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন তার আবাসস্থল হবে জাহান্নাম আর জালেদদের জন্য পরকালে কোনো সাহায্য নাই পবিত্রকরণ বলছে যে ইন্নাসিল্লা কেউ যদি কাউকে আল্লাহ করে থাকে ফাঁকা হার জান্নাত আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন যদি কেউ শিখ করে সে তাহলে জাহান নামে যাবে যদি মুসলিক অবস্থায় মারা যায় সে জাহান নামে যাবে আমি একটা প্রশ্ন করি এখানে কাকে দোষ দেবেন যদি একজন অল্প বয়স্ক মুসলিম কোন বয়স্ক ধার্মিক মুসলিমকে মুসলিক বলে কাকে দোষ দেবেন ছেলেটাকে কোনো দোষ দিতে পারবেন না সে তো যদি কাউকে দোষ দিতে হয় তিনি সেই বয়স্কভদ্র লোক যে কেন সেই লোকের কোনো লেভেল নেই যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটা আপনার থাকা উচিত আর মুসলিম মহিলাদের জন্য লেভেলটা কি হবে কি হবে লেভেলটা তাদেরও একটা লেভেল আছে পবিত্রকরণ বলছে সুরানুরের একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জ স্থানে হেফাজত করে আর তারা সাধারণত প্রকাশ করে থাকে সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য দিয়ে যেন বক্ষতো সাবৃত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ করে শুধু তাদের স্বামী তাদের বাবা তাদের পুত্র এরকম কিছু পুরুষের তালিকা আছে যারা তাদের নিকটাত্মীয় আর যাদেরকে বিয়ে করতে পারবে না এই হিজাব পালনের নিয়মগুলো পবিত্র কোরআন এবং সৈয়াদিতে আছে হিজাবের নিয়ম প্রধানত ছয়টা প্রথমটা হলো পুরুষ আর নারীর হিজাবের বিস্তৃতি বা সীমা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে কিছু বিশেষজ্ঞ বলেন গোড়ালের নিচে পায়ের পাতাও খোলা রাখতে পারে আবার কেউ কেউ বলেন যে মুখ আর হাতের কবজিও ঢেকে রাখতে হবে এটা হলো সীমা এছাড়া বাকি পাঁচটা নিয়ম সেটা পুরুষ এবং নারীর জন্য একই দুই নম্বর নিয়ম তারা যে পোশাক করবে। সেটা এমন টাইট হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায় আমাদের মধ্যে এমন অনেক মুসলিম ভাই আছেন যারা জিন্স পরেন তারা পরে স্ট্রেচ জিন্স স্ক্রিন টাইট স্ট্রেচ জিন্স তারা স্ক্রিন টাইট জিন্স পরে पुरुषारिजब हल नाभी थे पोशाक पड़े जाए स्किन पैंटे शरीर से देखा जाए मुस्लिम नारी जो पोशाक पड़े ता ढिलेला पोशाक पड़े क्योंकि स्वच्छ होते जर्जेट बाबड़ दिए अनुमति नहीं चार नम्बर পোশাকটা এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয় পাঁচ নম্বর এটা অবিশ্বাসীদের পোশাকের মতো কখনোই হবে না যে কোনো লেভেল যেটা অবিশ্বাসীদের বিশেষ কোনো চিহ্ন মুসলিমরা সেটা করতে পারবে না যেমন ধরুন একজন মুসলিম ক্রস করতে পারবে না এটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ প্রতীক কপালে ওমলেখা থাকবে না এটা হিন্দুজমের একটা প্রতীক মাথার উপর কোনো টিকা থাকবে না এটাও হিন্দুজমের একটা প্রতীক एक को आ, जेका से से से तो जेका एर जो मुस्लिम एम को लेवल लागे ना जो अविश्वास प्रतीक हिसेबा जी और छम्बर नियम तो हल तरा एम पोशा पड़े ना जेटा विपरीत लिंगेर पोशा मत है जो आपनारा पश्चिमा देशे जान से अनेक पुरुष के देखें तरा कुल पड़े थे एक काने दूल एक कान दूल एक फैशन क्योंकि एक कान जो दुल पड़े तरह एक अर्थ आ আর ইন্ডিয়া দেখবেন আমেরিকানরা যা করে কয়েকদিন পরে আমরাও সেটাই করি এই জিনিসটাও দেখবেন পুরুষরা দুল পরে। ইসলামিক শরিয়া অনুযায়ী আপনি এমন না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয় আর নারীদের এই হিজাবের কারণটা পবিত্র করণেশ্বর আহজাবের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে হে নবী তুমি তোমার স্ত্রীদের আর মুমিন নারীদের বলো যে যখন তারা বাইরে যায় শরীরে যেন চাদর জড়িয়ে নেয় যাতে করে তাদের সহজে চেনা যায় আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না পবিত্র বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহজে চেনা যায় আর এতে করে তাদেরকে উত্তক্ত করা হবে না উদাহরণ হিসেবে ধরেন দুই বোন দুই জমজ বোন আর তাদের দুজনেই খুবই সুন্দরী দুজনে সমান সুন্দরী যদি তারা বম্বে রাস্তায় হেঁটে বেড়ায় আর এই দুই বোনের একজন সে ইসলামী হিজাব পরে আছে তার পুরুষরি ঢাকা শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে আর অন্য বোন সে পশ্চিমা পোশাক পরে আছে একটা স্কার্ট আর একটা মিনি রাস্তাতে দুজনে হাঁটছে আর রাস্তার এক কোনায় একটা মাস্তান দাঁড়িয়ে আছে একটা বখাটা ছেলে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য সুযোগ পেলেই সে মেয়েদের উত্তপ্ত করবে আমি একটা প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে সেই মেয়েকে পবিত্রকরণ বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে উত্তপ্ত না করে এমন অনেক মুসলিম বোন আছে যারা এমন অজুহাত দেখায় যে যখন আমরা হিজাব পালন করি যখন আমরা স্কার পড়ি অথবা যখন আমরা চাদর পরি কাপড় দেই লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে তাহলে বিনা কারণে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আমি তাদের বলি আমি এবারে একমত এমনটা হতে পারে কারণ আপনি একেবারে আলাদা আপনার আশেপাশে কেউ হয়তো হিজাব করেনি সেক্ষেত্রে আপনি হিজাব করলে লোকজন আপনার দিকে তাকাতেই পারে কারণ আপনি একদম একদম আলাদা অন্য সবার চাইতে আলাদা এমন ঘটনা ঘটতে পারে তবে আমি তাদের বলি আপনি হিজাব করলে লোকে যদি আপনার দিকে তাকায় তারা লোভের না, তারা তখন আপনার দিকে শ্রদ্ধার সাথে এটাই পার্থক্য স্কার্ট আর মিনিপাড়া কোনো মেয়ের দিকে পুরুষরা সেদিকে তাকায় লোভের সাথে হিজাব করলে তারা আপনাকে দেখে আপনার দিকে তাকায় শ্রদ্ধার সাথে তারা আপনার দিকে তাকাচ্ছে কারণ আপনি অন্যদের চেয়ে আলাদা তখন তারা আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায় তবে এই প্রশ্নটা তাদের করতে পারেন যারা হিজাব পালন করে আর এমনকি আমার বোন আলহামদুলিল্লাহ সেও বলেছে যেহেতু সে হিজাব পরে আলহামদুলিল্লাহ আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে যখন তারা কোন বাসে ওঠে তাদের সিট ছেড়বে আলহামদুলিল্লাহ এতে করে নারীদের সম্মান বেড়ে যায় আর অনেক মহিলাই ভাবেন যদি তারা হিজাব পালন করতে চান তাহলে কালো বোরখা পরতে হবে এটা জায়গায় কথা বলেনি যে ইসলামের নারীরা শুধু কালো বোরখাই পড়বে যদি বিপরীত লিঙ্গের কেউ সেই পোশাক আকৃষ্ট না হয় সেটা যে রঙের হতে পারে বাদামি রঙের হতে পারে নীল রঙের হতে পারে সাদা হতে পারে ছায় রঙের হতে পারে যে কোনো হতে পারে হয়তো সবাই কালোটাই বেছে নেয় কারণ যদি আপনি কালো বোরখা পরেন তাহলে পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার যদি সাদা বোরখা পরেন তাহলে হয়তো প্রতিদিনই ধুতে হতে পারে বা একদিন পরপর ধুতে হতে পারে এখন আপনিই বেছে নেন কালো বোরখা পরতে পারেন সপ্তাহে একবার ধুবেন সাদা বোরখা পড়েন বা হালকা রঙের বোরখা পরেন তাহলে প্রায় প্রতিদিনই ধুতে হবে আপনি এটা বেছে ইসলামিক শরীয়া এমনটা বলছে না যে বোরখাটা কালো হতে হবে আপনি চাইলে কালো বর্খা পড়তে পারেন অন্যরকম করতে পারেন যদি আপনি হিজাব পালনের ছয়টা নিয়মই ঠিকভাবে মেনে চলেন এমন অনেক মুসলিম আছে বিশেষ করে ইন্ডিয়ায় যাদের নামের পদবীটা একটু অন্যরকম আর এমন অনেক পদবী আছে যে পদবীগুলো অমুসলিমদের নামে আছে বিশেষ করে সেইসব মুসলিম যারা কোন কান অঞ্চলে থাকে কোন কানে এমনকি আমিও কোনকানি কোনকানিতে ক্ষেত্রে এটা দেখা যায় আর যদি আপনি সেখানে কোন মুসলিমের পদবীটা লক্ষ্য করেন কোন কান অঞ্চলের মুসলিমদের দেখেন তাদের পদবীগুলো অমুসলিমদের মতো হিন্দুদের মতো হয়তো দেখবেন একজন ঠাকুর মুসলিম ঠাকুর আর হিন্দু ঠাকুর আরো দেখবেন প্যাটেল মুসলিম প্যাটেল আর হিন্দু প্যাটেল আরো দেখবেন নায়ক যেমন আমারও পদবী নায়ক দেখবেন মুসলিম নায়ক আবার হিন্দু নায়ক দেখবেন পাবৎকার মুসলিম পাবাকার আবার হিন্দু পাবাকার এছাড়াও গুজরাট অঞ্চলের মুসলিমদের দেখবেন তাদের পদবী হয়তো শাহ দেখবেন মুসলিম শাহ আবার হিন্দু শাহ এছাড়াও দেখবেন দেশাই মুসলিম দেশাই তারপরে হিন্দু দেশাই আমরা এই পদবীগুলো দেখে বুঝতে পারবো না যে সেই লোক কি মুসলিম নাকি অমুসলিম যদি আপনারা আমাদের নবীজির জীবনে দেখেন নবীজি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেন তিনি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি কারণটা জানেন পরিবারের পদবি আপনার শেকরটা দেখায় আর এই বংশ পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে সেজন্য নবীজি কথা কখনোই বলেননি যে মুসলিমরা পরিবারের পদবি বদলাবে নামটা তার যাই হোক কারণ আপনি যদি জানেন আ নায়েক কোন কানে কোন অঞ্চল থেকে এসেছেন তার শেকরটা জানতে পারবেন আ ঠাকুর এই মুসলিম কোন কান অঞ্চল থেকে এসেছেন আ শাহ আপনি গুজরাট থেকে এসেছেন আপনি জানতে পারবেন সেই লোক কোন অঞ্চল থেকে এসেছেন তবে প্রায় দেখা যায় এই পদবীগুলো বাঁধে যেগুলো অমুসলিমদের পদবীর মতো এছাড়াও অনেকের নাম দেখবেন তাদের নামগুলো অমুসলিমদের মতো মুসলিম মহিলারা হয়তো দেখবেন যে কারোর নাম কিসোয় দেখবেন মুসলিম কিশোর আবার অমুসলিমও কিশোর ছাড়াও দেখবেন নামটা হয়তো শিলা অনেক মুসলিম মহিলা যাদের নাম আছে শিলা হিন্দুদের নামও হয় শিলা দেখবেন দানিশ মুসলিম দানিশ আবার পার্সি দানিস এ ধরনের অনেক নাম বিভিন্ন ধর্মে আছে আর এই সব মুসলিমরা যাদের নামের পদবী অ মতো যেমন ঠাকুর প্যাটেল বা নায়ক তারা পরিস্থিতি সুবিধা নিতে চান আর তারা নিজেদের আলাদাভাবে তুলে ধরেন যদি তারা কোনো মুসলিমের সাথে দেখা করে মুসলিমদের কিছু নাম সহজে বোঝা যায় সহজে বুঝতে পারবেন যে সে মুসলিম যেমন আবদুল্লাহ সুলতান মোহাম্মদ জাকির এ ব্যাপারে সন্দেহ নেই যে আবদুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান এই নামগুলো মুসলিম করে সন্দেহ নেই তাহলে নামটা যদি এমন হয় সহজে বোঝা যায় একেবারে স্পষ্টভাবে তখন সন্দেহ থাকবে না যে সে একজন মুসলিম তবে কিছু মুসলিম সুবিধা নিতে চায় যদি তাদের নামের পদবিটা হয় अमुस्लिम मत को मुस्लिम देखा हम तक पुरो नाम जमन मोहम्मद नायक पुरो नाम ये आर भाई नाम आज जो अमुस्लिम देखा तम नायक एट मनोहर नायक होते मनोज नायक हमारे एमटा करें ना इंटर उदाहरण दिखी जाते क्यों आघात ना पान क्यों जान मना करें आघात कर एमटा कमन ते एम नायक शुद्ध एम नायक অথবা এম এ নায়ক এম ডি নায়ক ইত্যাদি ইত্যাদি বুঝতেই পারবেন না সে মুসলিম নাকি অমুসলিম আর মুসলিমদের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে তাহলে এভাবে নাম বলা ইচ্ছাকৃতভাবে ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা যে মুসলিমের সাথে কথা বললে হয়তো ভালো কাজটা আমার খুঁজছি তার সামনে বলবো আমি মুসলিম অমুসলিমের সাথে কথা বললে আমি তাকে প্রতারিত করতে চাই এটা আসলে এক ধরনের প্রতারণা আর ইসলাম সবসময় এগুলোর বিরুদ্ধে যদি আপনার নামটা অমুসলিম নামের মতো হয় অমুসলিম পদবি হয় সমস্যা নেই ঠিক আছে তবে স্বস্তি কথাটা গোপন করে আপনি লোকজনের সমর্থন আদায় করতে পারেন না ইসলাম এটার অনুমতি দেয় না আমরা আমাদের নাম নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ আর নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেই আপনারা যখন স্কুলে যান তখন বিশেষ একটা ইউনিফর্ম করেন যদি সেন্ট পিটার্স স্কুলে যান আমি সেখানে পড়েছি टे बोझा जाएनिफर्म जेटा के बोले स्कूल चिंता सुविधा इसलमिक रिसार्च फाउंडेशनोंवल आज आईआरफे जगह देखने नील रंग ब्लेजारे अथवा विशेष रंग पैंट ने पैंटा नील शार्ट इसलामिक रिसार्च फाउंडेशनेल हल टूपी और दाढ़ी लोक जो आईर एफ जो दी चाहिए प्रथम लागू जोग दें अवश्य माथाय टूपी पड़े और मुख्य दाड़ी रखब नहीं দাঁড়িটা মানাক বা না এটা আবশ্যিক যদি আল্লাহ এবং রাসুলকে ভালোবেসে এটা রাখেন ইনশাল্লাহ আপনি স্তবাব পাবেন সেজন্য এটা করা উচিত তাই এটা আপনি পছন্দ করেন বা না করেন যদি আই যোগ দিতে চান ইসলামিক কর্মচারী বা কর্মকর্তা হিসেবে এটা আবশ্যিক মাথায় টুপি পরবেন মুখে দাঁড়িয়ে রাখবেন আলহামদুলিল্লাহ এটাই আমাদের লেভেল আই জন্য আমরা ইসলামের লেভেলটাকে বেছে নিয়েছি এটা আবশ্যিক ডাক্তাররা দেখেন जख क्यों डाक्त ही पास करमुकम कारण डाक्त हवा तब एक डाक्त महत् पेशा तस्टर थे डॉक्टर हो जाए डी कार्ड बना था क्रस तरह गाड़ी जान बहने बोझा जा डर धरू एक लोक रास्ता दिए हेटे जा, जा प्रयोजन जी से डातर गाड़ी देख ले बुझे आई गाड़ी लोक डाक्त लेवल दोजा जाए एक मुस्लिम जाए, मुस्लिम ही मुस्लिम रहा अलहमदुल्लाबा जाए मुस्लिम हिसे परिचय दिए अपना गर्वबोध करा उचित जाते लोकर जो आध्यात्मिक सहाजे प्रयोजन एम सहा इमान सीते प्रासंगिक আই লেভেল ব্যবহার করার অনেক উপকার আছে অনেক উপকার এখানে তো স্তাব পাবেনি কারণ আল্লাহ রাসুলকে মানছেন এজন্য আপনি স্তবাব পাবেন এছাড়াও অনেক উপকার আছে যেমন ধরুন এমন লাগে গেলেন যেটা আপনার কাছে নতুন আর দেখা গেল নামাজের সময় হয়ে গেছে আপনি কোনো মসজিদে যেতে চান সে কথাটা আপনি কাকে জিজ্ঞেস করবেন তখন দেখবেন কার মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে ও ইনি একজন মুসলিম তিনি আমাকে ঠিকভাবে বলতে পারবেন যদি মসজিদটা ছোট হয় তাহলে হয়তো তিনি বলবেন সেটা এই গলিতে যদি বড় হয়ে থাকে তাহলে বলবেন ওই দিকে যদি কেউ অনেক জায়গায় ঘুরে বেড়ায় যেমন আমি অনেক জায়গায় ঘুরি যেমন পশ্চিমা কোনো দেশে যায় মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হলো হালার খাবার হালাল খাবার কোথায় পাবো এখন এই কথাটা কার কাছে জিজ্ঞেস করব যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে যদি অমসলিম কাউকে বলি হালাল খাবার কোথায় পাবো সে হয়তো বুঝতে পারবে না হালাল খাবার কি এটা একটা সমস্যা তখন যদি কাউকে দেখেন আহ একজন লোককে আপনি দেখতে পেলেন মাথায় টুপি আর মুখে দাঁড়াদার ভাইসাব সাহেব সালামালাইকুম ওয়ালাইকুম সালাম তারপর তাকে জিজ্ঞেস করেন হালাল খাবার কোথায় পাবো এটা তো কঠিন অনেক দূরে পাবেন তার চেয়ে বরং আমার সঙ্গে চলেন আপনাকে খাওয়াবো আলহামদুলিল্লাহ খাবারের জন্য দামও লাগবে না তার মানে এইভেলটা করলে আপনার খাওয়ার খরচটা বেঁচে যাবে তবে অনেক উপকার পাবেন আমার ক্ষেত্রে আপনি অথবা বলল সামনে একটা রেস্তোরাঁ আপনি প্রথমে বাঁয় যান তারপর ডানে তারপরের লেনে আবারও বাঁয় যান আর সেখানে একটা রেস্তোরাঁ আপনি দেখতে পাবেন আলহামদুলিল্লাহ এটা অনেক উপকার এতে করে দেওয়ার একটা সুযোগ পেতে পারেন যদি আপনি লেভেলটা পড়েন তাহলে মুসলিমদের আবশ্যিক দায়িত্বটা পালন করতে পারবেন অর্থাৎ ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন অনেক উপকার হয় এরকম আরও অনেক লেভেল আছে যেমন যদি কোনো মুসলিমের বাসায় যান যদি সেই মুসলিমটি যে মুসলিম হিসেবে পরিচয় দেয় তাহলে হয়তো দেখবেন বিশেষ কোনো পোস্টার অথবা বিশেষ কোনো আয়াত আরবিতে কোনো কিছু লেখা যেমন ধরেন ফাজামিন ফাজলে আব্বি সমস্ত কিছু সৃষ্টিকর্তার মহানুভবতা অথবা হয়তো দেখবেন রাবিজিদ্দিন ইলমান হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও খুব সহজে বুঝতে পারবেন এই ভাষার মালিক একজন মুসলিম অথবা হয়তো দেখবেন আল্লাহ আকবর সহজ এখন প্রযুক্তি তিন দিন উন্নত হচ্ছে নতুন নতুন লেভেল আসছে এইসব প্রযুক্তির সাহায্যে হয়তো আপনার ঘড়িতেই দেখবেন আজান দিচ্ছে আজান ক্লক কোথাও বেলবাড়িতেই শুনবেন আসসালাম আলাইকুম एरक नतून नतन लेवल आविष्कार होद्लापनदिपन अफिसे जानो हो सेफि कोखा देखें अथवा को पोस्टार जैसे बोझा जाए अफिसर मालिक एक मुस्लिम जो आपनारा आईआरएफर अडिटोरियम भेतरे ढोकन सब प्रथम देखा चढ़ेंडी स्टिकार लगता देखतेम दया मा कर आल्ला नामे दिन मध्य पृथ्वी बंधु गिफ्ट नहीं आज যেমন বিভিন্ন ইসলামিক জিনিস এরকম একবার জেদ্দাই সেখানে গাড়িতে যখনই আপনি গাড়িতে স্টার্ট করবেন যখন গাড়িটা চালু করবেন যন্ত্রটা বলবে আলহামদুলিল্লাহ শুরু করবে। যাত্রা শুরুর আগে আমাদের নবীজি বলতে বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর নির্দেশনা চাই যাতে তিনি আমার বাহনকে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি আপনার পাশে যে লোক বসে আছে সে দোয়াটা না জানলে তখন মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক উপকার পাবেন এরকম অনেক লেভেনে দেখতে পাবেন আমি যখন প্রথমবার মিল্লাতনগরে এসেছিলাম এসেছিলাম সে রায়ের পরে এটা ছিল উনিশশো সালের দিকে প্রায় পাঁচ বছর আগে প্রথমবার যখন মিল্লার টগরে আসি সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিং এর নাম আল মক্কা আল মদিনা মুজ্জা লিফা আরাফাত আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল সেখানে পুরো কলোনি আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি আর যখন ভেতরে ঢুকলাম মক্কা মদিনা মুজ্জা লিফা মিনা आल्हमदुल्ला खूब भारत ले मिल्ल मिल्लनगर प्रश्न कर मुस्लिम आपनी थकेंटा दिए बोझा जाम की तब दुर्भाग्य कथा আমি যখন পরের আসলাম তখন দেখলাম যে বিল্ডিং এ লেভেলটা আছে তবে যারা সেই বিল্ডিং এ থাকে তাদের কোনো লেভেল নেই যখন তারা বাইরে যায় লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না অ মুসলিম আমি মিল্লাটনগরের সব লোকের কথা বলছি না আমি অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে তাহলে ইনশাল্লাহ পরের যখন যখন মিল্লটনগরে যাব ইনশাল্লাহ এটা দেখে খুশি হব বিল্ডিং এর নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব এর পরের বার নগরে আসব আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিংগুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে যখন তারা বাইরে যাবে লোকজন বুঝবে যে এই লোক মুসলিম অথবা সে একজন মুসলিমা একজন মুসলিম নারী একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না সেটা হল যখন সে মানতে পারে না যে ইসলামী হল সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন সে শুধু নামে মুসলিম হতে পারে কোন মুসলিম পরিবারে জন্ম হয়েছে একটা নাম আছে মুসলিম তা না হলে কোনো মুসলিমই তার লেবেলটা লাগাতে ভয় পাবে না সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না কারণ যদি লেবেলটা পড়েন আপনি তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে সত্যিকারের ধর্মটা মানে একজন সত্যিকারের মুসলিম আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয় সত্য সব সময় টিকবে সত্য সময় জিতবে অনেক লোক ভয় পায় যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না সে ভয় পায় কিন্তু ইসলাম সম্পর্কে যদি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় সে সত্যের ধর্ম মানে তাহলে ইমশাল সে তার ব্যবসাটা সফল হতে পারবে কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই সুরা ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াক জাল হাক ওয়া জাক বাতিল ইন্নালবাত না যাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যে প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যায় ওয়াকিদা আলম আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব প্রশ্নের উত্তর পর্ব প্রশ্ন করবেন আজকের বিষয়ের উপর ইস দা লেভেল আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে করার চেষ্টা করবেন একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন হ্যাঁ আপনার প্রশ্নটা করুন আমার নাম ডুব তাহের আসসালামাইকুম আহমতুল্লাহাম আমি এটা শুনেছিলাম যে উনিশশো সালের রায়োটে সে সময় যেসব লোক ইসলামের লেবেল লাগাত তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেই এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেবেল না লাগানোই ভালো কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে ভাই আপনি প্রশ্ন করলেন আর তিরানব্বই সালে বোম্বে যে হয়েছিল। অনেক মুসলিম আর অনেকেই লেভেল খুলে ফেলেছিল তাই এ ধরনের পরিস্থিতিতে লেভেলটা খুলে রাখা যায় কিনা সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে আপনি তখন সির করতে পারেন যেমন ধরেন কেউ এসে বন্দুক ধরল একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করল আপনি কি মুসলিম না মুসলিম আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম তবে জীবন বাঁচানোর জন্য সেই অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এ ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে শুধুমাত্র সেই ক্ষেত্রে ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন আর ধরেন আপনি রাস্তায় বের হলেন তখন আপনার উপর হামলা করা হলো আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেবেলটা খুলে ফেলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ধরেন কোন রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম হয়তো শহীদ হবেন অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম হয়তো বেঁচেও যেতে পারেন আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না তাহলে লাভটা কি নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি অথবা বলতে পারি একজন অমুসলিম করোনায় অনুমতি দিয়েছে এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে যাতে পরে ইসলাম প্রচার করতে পারে আলহামদুলিল্লাহ আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে আপনি কি মুসলিম না অমুসলিম সুযোগ এখানে দুটোই থাকছে বলতে পারি আমি মুসলিম বা অমুসলিম তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি হাজার হাজার মানুষ এটা দেখছে তাদের মনোবল বাড়ছে তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ তাই কোরআন দুটোর জবরদস্তি হলে পবিত্র কোরণে সুরা বাক্তর আয়াতে বলা হয়েছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়ত্ত উল্লেখ করা হয়েছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্য উপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো আল্লাহ রহমানুর রাহিম আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম যেখানে অনন্য পায় হয়ে খাবারের অভাব মারা যাচ্ছেন আর সেখানে শুকরের মাংস পাওয়া যায় ধরেন কোনো জাহাজে চড়েছেন সেখানে আর কোনো খাবার নেই আর কেউ আপনাকে খেতে দিল শুকর বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন একবারে পেট ভরে খাবেন না কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন শুকরের মাংস তখন হারাম তাই জীবন বাঁচানোর জন্য ইসলামের অনুমতি দিচ্ছে জবরদস্তির সময় অনন্য উপায় হয়ে যদি আল্লাহর আদে সমান্য করেন আল্লাহ রহমানুর রাহিম এখানে এই সুযোগটা আছে যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না সমস্যা নেই তবে আলহামদুলিল্লাহ আমি কথা জানি কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হল তারা আবার সে লেভেলটা লাগালেন তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়টের আগে লেভেলটা লাগাতো না কিন্তু পরবর্তীতে রায় দেখে তাদের মনোভাব বদলে গেল তারপর তারা লেবেল লাগাতে শুরু করলো আমি ব্যক্তিগত ভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ যারা এই রায়ের পরে লেবেলটা লাগিয়েছিল তারা রায়টের সময় পরিস্থিতিটা দেখেছিল আমরা সমস্যার ভেতরে আছি আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত তারপর সেই রায়টের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হল আলহামদুলিল্লাহ অনেক মুসলিমই সেই রায়তের পর লেবেলটা লাগিয়েছিল আশা করি উত্তরটা পেয়েছেন এবারে পরের প্রশ্ন আসলাম আলাইকুম আমার নাম আজম নায়ার আমার প্রশ্নটা খুবই কমন যেটা অনেকের মনে রয়েছে যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো বলব আসসালাম কোন অমুসলিমকে অথবা সে যদি আমাকে বলে আসসালাম আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম একটু বুঝিয়ে বলবেন ভাই একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সেকে কোনো অমুসলিমকে বলতে পারে আসসালাম আলাইকুম অথবা কোন অমুসলিম বলে আসসালাম আলাইকুম আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আমি একথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আলাইকুম। আপনি তখন বলবেন আলাইকুম এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে এগুলো আছে শহীদ মুসলিমে আর যদি শহীদ মুসলিম পড়েন তিন নম্বর খণ্ড বুক অফ সালাম অধ্যায় নম্বর নয়শো পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ পর্যন্ত এগারোটা হাদিস আছে এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসলাম আলুকুম আসসালাম আলুকুম কথাটার অর্থ আপনি মৃত্যু মুখে পতিত হন যখন ইহুদিরা তোমাদের বলে আসলাম আলেকুম আপনি মৃত্যু মুখে পতিত হন নবীজি বলছেন তখন তাদের বলো আলায় আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার কামনা করে আসসালাম আলাইকুম শুনে হয়তো মনে হবে আসসালাম আলাইকুম তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন আপনি তখন উত্তরে তাকে বলবেন আলায়কুম আপনারও তাই হোক তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোন মুসলিম আপনাকে বলে আসসালাম আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে আমি আমার লেকচারও বলেছি সুরানিসার ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজ বি ইন্দা কানা যে যদি কেউ তোমাদের অভিবাদন করে অনুরোধ করে অভিবাদন সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোন অমুসলিম যদি বলে আসসালাম আলাইকুম আপনি কি উত্তর দেবেন কোরআনের আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একই ভাবে একথায় পবিত্র কোরআন বলছে আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন আমাদের নবজির হাদিস বলছে এটা হচ্ছে যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদ বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে তবে যদি পবিত্র কোরআন দেখেন কোরআন সহি হাদিস এগুলোই আমরা সব সময় অনুসরণ করব পবিতা মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম ইব্রাহিম আলাই তার বাবা ছিল একজন মুশ্রিক তাকে ঘর থেকে বের করে দেয় তিনি বলেন আসসালাম আলাইকুম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন কোরআন বলছে যে ইব্রাহিম আলাহাল্লাম তার বাবাকে বলছেন আসসালাম আলাইকুম আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এরপর পবিত্র কোরণেশ্বর তাহার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসালাহ ইসাল্লাম এবং হারুন আলাহ ইসাল্লাম ইহুদিদের ভাষায় মজেজ আর এরন তাদেরকে আল্লাহ নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে এরপর পবিত্র কোরানে সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা আপনারা শান্তিতে থাকুন অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা আপনারা শান্তিতে থাকুন এরপর পবিত্র করণের সুরা কাসাসের পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য তোমাদের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন বলছে তাদেরকেও সালাম বলো তাই কোন সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন আর যদি এই আয়াতগুলোর তাফসিল পড়েন আপনারা আপনারা যদি কুরতুবের তাফসির পড়েন কোরআনের সুরাব মারিয়াম ছাত্রুল ইসলামের আয়াতের তাফসির পড়েন বলা হয়েছে এখানে এই আয়াতটা ব্যাখ্যা দেয়া হয়েছে যখন ইব্রাহিম তার বাবাকে বললেন শান্তিতে থাকুন আমি করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন বেশিরভাগ যেমন বলে ফেয়ারওয়েল এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি তাদের মতে এটা শুধু একটা অভিবাদন আর কুর্তুবী তিনি তার বলেছেন যে একথা বলেছেন তার মতে এই কথাটার অর্থ হল শান্তি এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে তারা অমুসলিমদের সালাম দিতে পারবে যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে রক্ষা করার কথা বলা হয়নি এছাড়া আপনারা যদি আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ ন্যায় ভালোবাসেন তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি তিনি এরপর আরো বলেছেন পবিত্র করণেশ্বর মোমতাহিনা চার নম্বর আয়ত্তে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আলাহ ইসলামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাহ ইসলাম যেসব কাজ করেছেন আলহামদুল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন তিনি যদি মুসলিম বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না তাহলে বিশেষজ্ঞরা বলেন আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন অনেকগুলো তাব্রি তাফসির আর ইবনে কাসির তিনি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন আর সুরানিস ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও এখানে মুসলিমদের কথা বলা হয়নি এটা আল্লাহ স্বাম তাল আর যে কোনো সৃষ্টি হতে পারে তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেওয়াই ভালো শুধু বলেন আল্লাহকুম তবে আরেক বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন তার চাইতেও ভালোভাবে আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায় তিনি বলেন হ্যাঁ তার সঙ্গীতের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমরা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি আপনারা যদি আবু ওসাম আদমানোর কথাগুলো পড়েন তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের অলাইকুম আসসালামও বলতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারে করা হচ্ছে পরের প্রশ্নাম এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রস এর প্রতীক তাহলে আর আমিও খুশি যে প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায় আপনি প্রশ্ন করলেন যে টাই হল ক্রসের প্রতীক খ্রিস্টানদের প্রতীক তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পড়ে আছি আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হল ক্রসের প্রতীক তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থেই কথা উল্লেখ করা নেই যে গলা প্রতীক যদি এমনটা হয় হাদিস পরিষ্কার বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয় যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেভেলটা লাগাতে পারবেন না সেটা হারাম আপনি বাইবেলে এমন কোনো কথা পাবেন না বাইবেলে কোন অনুচ্ছেদে পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো আমি আরো জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না তাদেরকে দোষ দিচ্ছি না আমি যেটা বলবো আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে আপনি সেটা প্রতিবাদ করবেন কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই এগুলোকে আপনার প্রতিবাদ করার দরকার নেই কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সবকিছুতে প্রতিবাদ করে তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয় এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে আমি তখনও সবার সামনেই বলেছি যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন যে কোনো সময় অকারটা প্রমাণ করতে পারেন যে গলা টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক আমি সবার আগে টাই খুলে ফেলব আমি সবাইকে বলবো আপনারা কেউ টাই পরবেন না টাই জিনিসটা কোনোভাবে খ্রিস্টান ধর্মের প্রতীক নয় এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা শোনার কথা না বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টায়ের প্রচলন হল কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামাকাপড় গুলো আটকে রাখত দেখবেন ঠান্ডা দেশে লোকজন উলের পোশাক পরে এটা কালচারাল ড্রেস এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরাহামদুল্লাহ আমি সেটা জানি মুসলিমরা টাই পরে হিন্দুরা টাই পরে গলার টাই আসলে না এটা একটা কালচারাল ড্রেস আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরীরের বিরুদ্ধে যায় না যদি সেটা ইসলামিক শরীরের বিরুদ্ধে যায় যেমন হাফ পরা এটাও পশ্চিমবাদের একটা কালচার আমরা মুসলিমরা একটা পরব না কারণ পুরুষদের জন্য হিজাব বাওরা হলো না এটার একই কথা সেখানেও কি এ কথা বলব না যে জিনিসগুলো সরিয়ার বিরুদ্ধে সেগুলো করব না তাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে টাই খুলে সোজা করে ধরেন ক্রসের মতো দেখাবে আমি বলি আপনারা সোজা করে ধরেন সেটা আরো বেশি তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না ও কর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি করতে পারব না এটা কি বলতে পারি এমন কথা কি বলতে পারি আর নবীজি বলেছেন যে পোশাক কোন বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো গুলো পড়বে না তাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস এটা ফরজ না যে অবশ্যই করতে হবে আমি কথা বলছি না যদি না পড়েন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছুই পড়ব না যেটা ইসলাম নিষেধ করে আমার লাভ হলেও না তবে এই গলার টাই আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা তাই পরে আশা করি উত্তরটা পেয়েছেন আমার প্রশ্নটা হল কিছু মুসলিম আছেন যারা এমনটা বলেন যে তারা টুপি পড়েন না দাড়ি রাখেন না কারণ তাদের হয়তো অনেক সময় অনেক অন ইসলামিক কাজ করতে হতে পারে যেমন ঘুষ দেয়া ঠকানো মিথ্যা বলা ইত্যাদি এ ধরনের ক্ষেত্রে ইসলামেরই বদনাম হবে যদি তাদের মুসলিম হিসেবে শনাক্ত করা যায় তারা কি সঠিক ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম আছেন যারা বলেন যুক্তি দেন যে আমরা মুসলিম লেভেল পড়ি না টুপি আর দাড়ি কারণ আমাদের অনেক সময় বিভিন্ন খারাপ কাজ করতে হতে পারে যেমন ঘুষ দেয়া ঠকানো মিথ্যে বলা তাই আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না ইসলাম নেই আলহামদুলিল্লাহ তারা কিছুটা চিন্তা করে সেজন্য তারা বলে যে তারা এই লেভেলটা পড়তে চান না আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন একদল হতাশাবাদী আর একদল আশাবাদী হতাশাবাদী লোক কোনো কিছু সময় নেগেটিভ ভাবে চিন্তা করে আর আপনি যাদের কথা বললেন তারাও এই দলে আমরা লেবেলটা পড়ি না কারণ কোনোদিন আমি তাদেরকে বলবো আপনারা কেন আশাবাদী হচ্ছেন না যে ধরেন কোন এক সময় খারাপ কাজ করতেন তারপর যখন লেবেল পড়া শুরু করলেন টুপিয়ার দাড়ি আর ধরেন এমন ঘটনা ঘটল যে আপনাকে হয়তো ঘুষ দিতে হবে আপনি তখন ভাববেন ও আমি তো লেভেলটা পড়েছি আমি কিভাবে না আলহামদুলিল্লাহ ধরেন এমন ঘটনা ঘটল যে কাউকে ঠকাতে হবে এখন তো ইসলামকে আমি ছোট করতে পারি না আমি কি করে ঠকাবো অথবা ধরেন আপনাকে কোনো জায়গায় মিথ্যে বলতে হবে তখন ভাববেন ও আমি তো লেবেল পড়েছি টুপিয়া দাড়ি মিথ্যে বলবেন না এতে করে এই দুনিয়াতে যদি উপকার আপনি না পান কাছে সমর্পণ করে সে মুসলিম হিসেবে গর্ববোধ করে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গর্ববোধ করে সত্যের ধর্ম পালনে গর্ববোধ করে যদি সে সত্যিকার মুসলিম হয় তাহলে সত্য কম মেনে চলবে আর পবিত্রকর্ণ একাশ নাম্বার রায় উল্লেখ করা হয়েছে আমি লোকদের বলবো যে যদি আপনাদের মনে হয় যে কখনো খারাপ কাজ করবেন আর লেবেল পড়া থাকলে ইসলামেরই বদনাম হবে এখানে হতাশাবাদী না হয়ে আপনার বরং আশাবাদী হন আপনারা লেভেলটা পড়েন ইনশাল্লাহ আপনারা আরো ভালো মুসলিম হবেন आर मुस्लिम मानव चिंतित इसलम धर्म नहीं खानी इलेक्ट्रनिक इंजिनियर प्रसाद व्यावसायी क्या बसिभाग हिन्दू और जैन আমি দেখেছি যে সেসব মুসলিমদের তারা অন্যভাবে দেখে যারা মাথায় টুপি পরে আর মুখে দাঁড়িয়ে রাখে আমি আপনার কাছে জানতে চাই আমিও ইসলাম আর অন্য ধর্ম নিয়ে পড়াশোনা করছি ইসলাম প্রচারের জন্য আমরা কি এই টুপি আর দাঁড়িয়ে বাদ দিতে পারি আমি দেখেছি যে এভাবে তাদের বোঝানো অনেক সহজ হয় ভাই আপনি বললেন যে আপনি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে রহম আপনি বললেন যে লেবেলগুলো যদি না লাগান করতে পারেন স্বাধীনতা আছে আমি জানি না আমি পৃথিবী জুড়ে দাওয়া দিয়ে এই টুপিতে কখনোই আমার সমস্যা হয়নি আমাকে মাত্র একটা উদাহরণ দেন আপনি যদি দায়ী হন তখন এই টুপি কোন অসুবিধা করে অবশ্য যদি আপনি দায়ী না হন যদি আপনি বস্তুবাদী হন যদি কোনো অমুসলিম জানে যে আমি মুসলিম সে তাহলে আমার দোকানে আসবে না যদি আপনি এমন বস্তুবাদী হন তখন হয়তো আপনি ভাববেন এতে ক্ষতি হবে তবে আপনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়েছেন জৈনদের সাথে আছেন ইত্যাদি ভাই আমি ফুল টাইম দায়ী আলহামদুলিল্লাহ আপনার অভিজ্ঞতা থেকে এমন একটা ঘটনার কথা বলেন যেখানে টুপির কারণে আপনি কোনো সমস্যা পড়েছেন আলহামদুলিল্লাহ এতে সুবিধাই হয় এতে করে আমি বিভিন্ন সুবিধা পাই আসল কথা হলো এমন পরিস্থিতি আসতে পারে যে আপনি জানেন না যে কিভাবে এমন সিদ্ধান্ত দেবেন না যেটা ভুল হ্যাঁ ভাই সমস্যাটা বলেন আমি সমাধান দিচ্ছি আসলে আপনি একজন ফুল টাইম আমি ফুল টাইম না আমি ব্যবসা করি এর পাশাপাশি আমি দাওয়া যখন আমার অফিসে থাকি আমি অফিসের লোকজনের সাথে কথা বলি ধর্ম নিয়ে বলি আর আলহামদুলিল্লাহ দু একজনকে আমি বোঝাতেও পেরেছি তবে আমি যেটা দেখেছি যে গুজরাট অঞ্চলের লোকজন এছাড়া অন্য তারা এই টুপি এরিয়ে চলে আমার এক কলিগের দাঁড়িয়ে আছে তারা তার কাছে যায়ই না তবে আমি যখন তাদের সাথে কথা বলি তখন দেখি তারা আমার কথা শুনছে তাই মনে হয় যে এইভাবে ইসলাম প্রচার করা আরো সহজ ভাই একটা উদাহরণ দিলেন তার কলিগের কথা বললেন ছি পবিত্রকরণে তেত্রিশ নাম্বার উল্লেখ করা হয়েছে সে ব্যক্তি চাইতে কে ভালো যে মানুষকে আল্লাহর কথা আহ্বান করে সৎকর্ম করে আর বলে আমি প্রথমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি শ্রেষ্ঠ পেশা হল ইসলামের দাওয়া দাওয়া ভাই ফুল দায়ী হওয়ার আগে আমি একটা মেডিকেল কলেজে পড়তাম আমার বেশিরভাগ ক্লাস ফ্রেন্ড ছিল অমুসলিম কট্টর মুসলিমদের একদম পছন্দ করতো না তারপরও তারা পছন্দ করত না কারো মুখে দাড়ি আর মাথায় টুপি তবে আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ করত। কারণ হিকমা ব্যবহার করতাম সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সব চাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় আপনাকে হিকমা ব্যবহার করতে হবে দাওয়ার সময় আর যদি আপনারা হিকমা ব্যবহার করেন টুপি আর দাঁড়িয়ে আপনাকে কোনো সমস্যায় ফেলবে না আপনি বলতে পারবেন সেই অমুসলিম বন্ধুদের যে একজন মুসলিমের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ তার মুখে আছে সেই লোকের বয়স খুবই কম একেবারে কম তার নাম হলো জাকির বলেছে সে অমুসলিমদের সাথে কথা বলবে আপনাদের ভালো লাগবে তার মাথায় আর মুখে আছে। আপনাদেরও ভালো লাগবে তাদেরকে ক্যাসেটটা দিতে পারেন যদি তাদের সাথে দেখা করতে না পারি তাহলে আমার ক্যাসেটটা দেন তারপর ফলাফলটা দেখেন আমি অমুসলিমদের সঙ্গে থাকি না আলহামদুলিল্লাহ তবে এই ক্যাসেটগুলো অসম্ভবকে সম্ভব করেছে আপনি একজন মুসলিমকে বোঝানোর কথা বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হাজারও মুসলিমকে বুঝিয়েছি আমার কথা দিয়ে আলহামদুলিল্লাহ তাই এটা আসলে একটা ভুল ধারণা আপনি হিনুম্যতায় ভুগছেন যদি মানেন ইসলামী সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আপনি নিজেকে মুসলিম হিসেবে ভয় পাচ্ছেন কেন উদাহরণ দেোক তিনি খুবই বৃদ্ধ বার্ধক্যে জর্জরিত তিনি বলছেন আমার কাছে আছে জাদুর পানি এটা খেলে আপনার শক্তি বাড়বে যদি এই পানিটা খান আর একশো বছর আপনি বাঁচবেন আপনি হবেন খুবই শক্তিশালী এই বয়স্ক লোকটার এক পা কবর চলে গেছে তিনি এই পানির বোতল একশো টাকা দিয়ে বিক্রি করছেন কেউ কি সেটা কিনবে বলছে আমার হাতে এই পানির বোতলের দাম একশো রুপি যদি খান আপনি করবেন না কেন লোকটার একটা পার কবর চলে গেছে যদি এই পানিতে শক্তি বেড়ে যায় তাহলে নিজেকে খাচ্ছেন না আপনি ইসলাম প্রচার করছেন আর মুসলিম হিসেবে পরিচালিত ভয় পাচ্ছেন তাহলে কিভাবে ধর্ম করবেন আপনি খারাপ আমি দুঃখিত যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান আর বলেন ইসলামী সর্বশ্রেষ্ঠ ধর্ম তার মানে ভণ্ডামি করছেন কোন যুক্তিবাদী কি সেই লোকের কাছ থেকে পানির বোতলটা কিনবে যারা একপর কবরে আর বলছে আপনি যদি এই পানি খান আর একশো বছর আপনি বাঁচবেন সবচেয়ে শক্তিশালী হবেন এটা তো ভণ্ডামি মিথ্যাচার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সাথেও অমুসলিমদের দেখা হয় আর তাদের বোঝাতে পেরেছি যখন তাদের সাথে কথা বলি অমুসলিমরা আমার কথা শুনে আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে ও আপনাকে প্রচার করছি তারা অন্যান্য মুসলিমদের হয়তো চেনে না যাদের দাঁড়িয়ে আর টুপি পরে কিন্তু আমাকে ভালোভাবে চেনে আমাকে সম্মান করে আমাকে ঘুষ দিতে হয় না আমি কাউকে ঘুষ দিই না আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে আল্লাহ আমার কাজ সহজ করে দিয়েছেন যদি আপনি ভয় পান যদি আপনি হিনমন্যতায় ভোগেন যদি আপনার মনে কোনো দুর্বলতা থাকে তাহলে অমুসলিমদের এই কথাটাই মেনে নিচ্ছেন যে যারা মুখে দাড়ি রাখে তারা ভুল করে আপনি যেটা করবেন আপনার মুখে দাঁড়িয়ে রাখবেন আর অমুসলিম বন্ধুদেরকে বলবেন যে আগে আপনারা আমাকে শ্রদ্ধা করতেন কারণ আমার মুখে দাড়ি ছিল না আপনারা কারোর মুখে দাঁড়িয়ে পছন্দ করেন না আজ থেকে আমি মুখে দাড়ি রাখা শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আপনি তাদের বলেন দেখেন ভাই আমি আগের মতোই আছি আমি আগের মানুষই আছি শুধু এখন মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে এখন আমার স্বভাব কি বদলে গেছে আপনার স্বভাব বদলাবে না উন্নত হবে আলহামদুলিল্লাহ তারপর আপনি তাদের বুঝিয়ে বলবেন দেখেন আপনাদের একটা ভুল ধারণা আছে যে টুপি যাদের আছে তারা ভালো মানুষ না তারা গুন্ডা তারা মাস্তান দেখেন আমাকে আপনারা অনেকদিন ধরে চেনেন কয়েক সপ্তাহ পরে যখন আপনি আপনার মুখে দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ তখন অমসলিম বন্ধুদের বলবেন আমার মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আমার স্বভাব কি বদলেছে আলহামদুলিল্লাহ এতে আপনার কাজ সহজ হয়ে যাবে আর আপনি আমরা কি আপনি প্রশ্ন করলেন যে হিন্দুকেও মারা গেলে আমরা ইন্নালিল্লাহ রাজন বলবো কিনা আর লোকজন সাধারণত ভাবে শুধু কারো মৃত্যুর খবর শুনলেই এ দোয়াটা পড়তে হবে এটা করোনের একটি আয়াত এটা বলা হয়নি যে শুধু মৃত্যুর খবর শুনলেই এ দোয়াটা পড়তে হবে যদি আপনার মনে হয় যে কোনো কিছু সেটা ঠিক না যেমন ধরেন কেউ পড়ে যাচ্ছে তখন বললেন ইন্নাহি ওনাহে রাজউন তার মানে এই না যে আমি ভাবছি সে মারা যাবে কেউ হয়তো ভাববে যখন দোয়াটা পড়বেন ও লোকটা তো পড়ে গেছে এখন মারা যায়নি অনেক মুসলিমই মনে করেন দোয়াটা শুধু তখনই পড়বেন যখন কেউ মারা যায় এটা একটা ভুল ধারণা যে কোনো একটা ঘটনা ঘটলে অপ্রীতিকর কিছু তখন বলতে পারেন ইন্দরাজুল এবারে প্রশ্নের উত্তর দেয় কোন অমুসলিম মারা গেলে আমরা এই দোয়াটা পড়তে পারব কি না এই আয়াতটার অর্থ কি পবিত্রকরণে এ আয়তের অর্থ হল তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব এমনকি অমুসলিমরাও অন্য কোন জায়গা থেকে তারা আসেনি আল্লাহ তালার কাছ থেকে এসেছে আল্লাহ তার সৃষ্টিকর্তা আল্লাহ তার রব আল্লাহ তার খালেক আলহামদুলিল্লাহ আর সে আল্লাহর কাছে ফিরে যাবে এমনকি যদি মুসলিকও হয় তাহলে এই দোয়াটা করলে কোনো ক্ষতি নেই হ্যাঁ আপনি তখন তার জন্য প্রার্থনা করবেন না কারণ একজন লোক যদি মুসলিক হয়ে মারা যায় তার জন্য প্রার্থনা করবেন না পবিত্র কূরণের একটা আয়াত কেউ মুস্রিক হয়ে মারা গেলে সে মারা যাওয়ার পর বলতে পারবেন না ও আল্লাহ তাকে জাননা পাঠিয়ে দিনের আটচল্লিশ মুস্রিক হয় আল্লাহ কখনোই শিখ করা কে ক্ষমা করবেন না যদি মৃত্যুর আগে সেই মুশ্রিক অনুত্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করবেন তবে কেউ যদি মুস্রিক অবস্থায় মারা যায় কখনোই সে জাননাতে যেতে পারবে না তাই জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না আমি ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হল আমরা এটা দেখি যে অনেক মেয়ে বাসা থেকে বের হয় একটা বোরকা পরে আর কলেজ গেটে এসে বোরকা খুলে ফেলে ভেতরে তারা জিন্স আর টি শার্ট পরে ইত্যাদি তারা ছেলেদের সাথে যেভাবে মেলামেশা করে সেজন্য তাদের বলা হয় খারাপ চরিত্রের মেয়ে এজন্য কিছু লোক ভাবে যে যারা বোরখা পড়ে তারা খারাপ চরিত্রে আর এ কারণে যারা আসলেই বোরখা পড়ে তারা অসুবিধার মধ্যে পড়ে এছাড়াও এমন কিছু মেয়ে আছে তারা আসলে অমুসলিম কিন্তু বোরখা পড়ে নিজেদের লুকানোর জন্য যখন তারা ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে এ ব্যাপারটা সম্পর্কে কি বলবেন আপনি ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম মহিলা আছে যারা বোরখা পরে কিন্তু কলেজে যাওয়ার পর বোরখা খুলে ফেলে ভেতরে তারা পুরুষের সাথে করে মুসলিম মহিলাদের জন্য হিজাব সেটা পালন করতে হবে শুধু পর পুরুষের সামনে যদি তারা যায় কোন মহিলা কলেজে যে কলেজের সব স্টুডেন্টই মহিলা তখন তারা যাওয়ার সময় বোরখা পরে যায় আর ক্লাসের ভেতরে যদি শুধু মহিলা থাকে তখন বোরখা খুলে ফেলে এবারে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই তবে আমি জানি আপনি সেই সব কলেজের কথা বলছেন যেখানে পুরুষ নারী একসাথে পড়ে কোয়েট কলেজ এইসব কলেজের ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করে এই ধরনের ক্ষেত্রে এটা ঠিক না বা পরপুরুষের সামনে এটা আবশ্যিক যে তারা বোরখা পড়বে যদি এ ধরনের মুসলিম মহিলা এমনটা করে থাকে তার মানে এই না যে কোনো মুসলিম নারী আর বোরখা পরবে না আসলে প্রত্যেক সমাজের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে এই সব কুলাঙ্গাতে দেখে যদি বলেন যে এই সব কুলাঙ্গার তারা সব খারাপ কাজ করছে সেজন্য আমি এই কাজগুলো করব না এটা কোনোভাবেই ঠিক হবে না যেমন ধরেন যদি কোনো গাড়ি দেখতে চান একটা মার্সিডিস বেঞ্চ যেটা মার্কেটে নতুন এসেছে লেটেস্ট মডেল আর আপনি এমন একজন লোককে ড্রাইভারের সিটে বসালেন যে গাড়ি চালাতেই জানে না জানে কিভাবে চালাতে হয় তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো কাকে দোষ দেবেন গাড়ি কেনা ড্রাইভারকে কাকে দোষ দেবেন ড্রাইভারকে এই লোকটা জানা কিভাবে গাড়ি চালাতে হয় যদি আপনি গাড়িটাকে পরীক্ষা করতে চান তাহলে আপনি দেখবেন গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বলছে গাড়িটা শক্ত কিনা নিরাপত্তার ব্যবস্থা কেমন অ্যাভারেজ মাইলেজ কত গাড়িটা কত জুড়ে চলে ইত্যাদি ইত্যাদি আর যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চালানো যায় তাহলে গাড়ি চালাতে জানে এমন কি সেখানে বসান ড্রাইভারের কে বসান সেজন্য যদি বলেন যে আমি বোরখা পরব না কারণ কিছু মহিলা হিটলার কে চেন তো সে ষাট লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল ষাট লক্ষ ইহুদি এজন্য কি খ্রিস্টান ধর্মকে দোষ দেব না সে একটা খারাপ দৃষ্টান্ত একইভাবে কোন বিশেষ মহিলা যদি এ ধরনের কোনো কাজ করে এ সময় উচিত হবে অন্যান্য মুসলিম মহিলারাও বলবে যেহেতু কিছু মুসলিম মহিলা আছে যারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে আর এই কারণেই আমি বোরখা পরব আর প্রমাণ করে দেব সবার সামনে যে মুসলিম মহিলারা ভালো যদি এমন মুসলিম মহিলাদের দেখেন যারা খারাপ আচরণ করছে যার কারণ তারা হয়তো ভালোভাবে জানে না বা তাদের চরিত্রেও কিছু কলঙ্ক আছে আমরা মুসলিমরা তখন করবো ইসলাম তাদের যুক্তি দেখাবো আর একই সাথে আমরা আরো বেশি করে এই লেভেলটা লাগাব যেমন ধরুন যদি মাসির জানতে পারে যে গাড়ি চালাতে জানে না এমন লোক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তখন তারা বড় করে অ্যাড দেবে যে গাড়ি চালিয়েছিল সে আসলে গাড়ি চালাতে জানতো না সেজন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাডের অনেক খরচ হয়ে যাবে এভাবে আরো অনেক যুক্তি দেখানো যায় আর লোকের সামনে প্রমাণ করবেন যে ইসলাম হল সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন তাই বলতে পারেন না যে আমি বোরখা পরব না কারণ বোরখা পরা কিছু মুসলিম মহিলা অনেক খারাপ এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয় যে কিছু অমুসলিম তারা এই বোরখা পরে নিজেদের লুকিয়ে রাখার জন্য এতে কোনো সমস্যা নেই এখন অবশ্য তারা লুকিয়ে থাকতে চায় বিশেষ কোনো কারণে হয়তো আগামীকালে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ আমি জানি যে কিছু অমুসলিম আছে তারা এগুলো পরে কারণ তারা খারাপ কাজ করে হয়তো আল্লাহ তাদেরকে হদায়ত করবেন আমরা তাদের বলতে পারি না যে দেখেন আপনারা খারাপ কাজ করছেন তাদের বলতে পারি আপনাদের নিয়ত সঠিক না বলতে পারেন না যে বোরখা পড়াটাই ভুল তাদেরকে বলতে পারেন যে আপনাদের নিয়ম বোরখা জিনিসটা উদ্দেশ্য হল মহিলাদের শালীনতা বজায় রাখা আপনারা এই সব কাজ থেকে সুবিধা নিচ্ছেন আর আপনারা খুবই খারাপ কাজ করছেন এগুলো সুধরাতে হবে আর মানুষকে এই কথাটাও জানাতে হবে যে বোরখা আসলে শালীনতার জন্য আর মহিলাদের হিজাব নিয়ম বলেছি এজন্য আমার ভিডিও কাছে দেখতে পারেন কেন মহিলারা হিসাব পালন করবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই আমি কিছুদিন আগে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহনতাল তিনি আমাকে তার দয়া হেদায়ত করেছেন যদি মুসলিম হিসাবে বাঁচতে চান আপনি যদি মুসলিম হিসাবে বেঁচে থাকতে চান আর যদি আপনি মুসলিম হিসাবে মরতে চান তাহলে রাসুলের সুন্দর মেনে চলেন আর পবিত্র কোরআন মেনে চলেন ভাই আমি বোম্বে অল্প কয়েকদিনের জন্য এসেছি আমি বোম্বে অনেক জায়গায় ঘুরেছি অনেক মসজিদে গিয়েছি সেখানে আমি দেখেছি মুসলিম ভাইয়েরা মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাসাল্লাহ তাদের মুখে অনেক বড় দাঁড়িয়ে আছে কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায় পান খাওয়া শুরু করে যেটাকে দেখে মনে হয় অয়েল পেইড আর সিগারেটের ধোঁয়া সরাতে থাকে চিমনির মতো মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয় আবার অনেকে পান খায় দেখতে খারাপ লাগে আমার মতামত কি ঠিক না ভুল ইসলামের ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেয়া হয়েছে আগে আলম উলমাগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরু তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90% कारणपान करो पयगारेटे निकोटिनट देखते कैमन से प्रयोगज्ञन फटो अनुजी তারা বলেন ধূমপান করা হারাম কারণ পবিত্রকরণ বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না আর এটা শুধু আপনার একা ক্ষতি হবে না প্রতিবেশীদেরও ক্ষতি হবে কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্যাসেঞ্জ স্মোকিং আরও বিপজ্জনক দাঁত কালো হয়ে যাবে দাঁতের মালিক হয়ে যাবে হাতের আঙুল কালো হয়ে যাবে তারপর গলার ক্ষতি হবে এতে করে হবে এছাড়াও হবে কোষ্ঠ কাঠিন্য এতে করে শক্তি কমে যাবে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ক্ষুধা কমে যাবে আপনার স্মৃতিও কমে যাবে তাহলে এই সব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা চারশোর ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম এছাড়াও একশো করা হয়েছে বলা হয়েছে যে তোমরা নিজেরা হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক ইসলামে এটা অনুমতি নেই এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি পান খাওয়া যদি পানের মধ্যে থাকে তামাক ट हम चाबानो स्लो हराम छा पान मध्य तमक थे शुद्ध थके सुपारि देखते खराब लागू सेपार तब इम एपार निषेध करी ये स्वास्थ्य क्षति होते तरह बेसिपा खबरें ना আমরা হাদিস থেকে জেনেছি যে হুজুর পাকসালিস্লামের দাড়ি লম্বা এক মুঠোর চাইতে একটু বড় ছিল এখন আমি যদি দাড়ি রাখতে চাই তাহলে আমাকে কি অবশ্যই সেই লম্বা দাড়ি রাখতে হবে নাকি আমি আমার মতো করে দাড়ি রাখলে সেটাও গ্রহণযোগ্য হবে যে প্রশ্নটা করলেন দাড়ি যদি ঠিক করেন দাঁড়িয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন দাড়ি রাখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করলেন যে দাড়ির দৈর্ঘ্য কেমন হবে অনেকে বলেন এটা হবে এক একমুঠো পরিমাণ এখানে আসল ঘটনা কি ভাই আমাদের প্রিয়জনীজি নির্দেশ যে পত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো মুসলিমদের বিপরীত মুখে দাড়ি রাখো আর গোপ ছোট করে ছেটে রাখো তাহলে নবীজির নির্দেশটা হলো দাড়ি রাখেন মুখে দাড়ি রাখাটা হলো ফরজ ফরজ এখন যদি আরো মুক্তা হতে চান যদি আরো গবেষণা করতে চান তাহলে আরো উঁচু স্তরে উঠতে হবে পাঁচাত নামাজ পড়াটা ফরজ এখানে ফরজ রাখাত আছে এছাড়া পড়তে পারেন সুননাতে মক্কাদা সুন্লাহ যদি জিজ্ঞেস করেন মিনিমামটা কি মিনিমামটা হল পাচার নামাজ পড়া এরপরে যদি সূন্যতে মক্কাদা পড়েন আলহামদুলিল্লাহ যদি তারপরে সুনত পড়েন আলহামদুলিল্লাহ তাহার আলহামদুলিল্লাহ বেতন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নবীজি নির্দেশ হলো দাঁড়িয়ে রাখেন এখন নবীজি যখন নির্দেশ দিচ্ছেন যদি নবীজির জীবনে পড়েন সাহাবিদের জীবনে পড়েন তাহলে নবীজির নির্দেশগুলো বিস্তারিত জানতে পারবেন তাহলে নির্দেশ আলহামদুলিল্লাহ তাই আমি বলব আপনি দাঁড়িয়ে রাখেন কিন্তু যদি যদি উঠতে চান আরো বিস্তারিত চান, নবীজির নির্দেশ বাদেও আপনি যদি নবীজি আর সাহাবিগণের জীবনী অনুসরণ করেন সুম্মা আলহামদুলিল্লাহ এই হাদিসটা আছে বুখারিতে সাত নম্বর খন্ড এটা আছে বুক অব ড্রেসে তার বিপরীত আর গোপ ছাখো গোপ ছোট করে ফেল এরপরে আরো বলা হয়েছে যে ইবনে ওমর রাজে আল্লাহ আনহু উমরের ছেলে হজ এবং উমরার পরে তিনি হাতের মুঠোয় দাড়ি ধরতেন তারপর নিজ থেকে দাড়ি কেটে ফেলতেন হাতের উঠোর নিচে যা থাকতো সেটা কেটে ফেলতেন এখন দাডি রাখা নবীজির নির্দেশ আর সাহাবিগণ ভালোভাবে জানতেন তাই আপনারা যদি অনুসরণ করেন সেটা আরো ভালো তাই যদি দাঁড়িয়ে বলেন বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা নির্দেশ তাই এটা এখন যদি তাকে আর উপর যেতে চান এখানে মুস্তাহাব কি কেমন হবে হাদিস অনুযায়ী বলা হয়েছে যে ইদনে উমর তিনি কিভাবে দাঁড়িয়ে রাখতেন হাত মুঠো করে দাঁড়িয়ে ধরতেন তারপর মুঠোর নিচে যেটুকু থাকত সেটুকু কেটে ফেলতেন আপনারা দেখছেন আমার দাঁড়িটা খুবই পাতলা তাই খুব সহজে আপনাদের দেখাতে পারছি আমার দাড়ি তবে দেখবেন আলহামদুলিল্লাহ আমার এক দাঁড়িয়ে নিচেটা কেটে ফেলবেন আপনারা দশটারও বেশি হাদিস পাবেন যেখানে বলা আছে যে সাহাবিগণ তারা এভাবে দাড়ি কাটতেন এরকম আরো হাদিস আছে যেমন ধরেন এই হাদিসটা আছে সেই বুখারিতে সাত নম্বর খন্ড এটা আছে বুক ড্রেসে পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের সাতশো নম্বর হাদিসে ইবনে ওমর রাজা আল্লাহ তিনি বলেছেন যে নবীজি বলেছেন তোমাদের গোপ ছোট করে ছাটো আর মুখে দাডি রাখো প্রথমে আপনাকে দাড়ি রাখতে হবে যদি তাকে আর উপরের স্তরে যেতে চান তাহলে এক মুখের পরিমাণ দাঁড়িয়ে রেখে বাকিটা কেটে ফেলেন তবে সবার আগে আপনাকে দাড়ি রাখতে হবে তারপর ইশা যদি আল্লাহ আরোহী হৃদয় করেন আমাদের যদি আরও তাকুয়া থাকে আমরা নবীর সাহাবিগনকে অনুসরণ করে চলব কারণ যদি কোনো সহি হাদিস বিশ্লেষণ করতে চান সবচেয়ে ভালো উপায় হলো নবীর সাহাবিগন তারা কিভাবে এই হাদিসগুলো ব্যাখ্যা করতেন তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন তারা নবীজি সঙ্গী ছিলেন যদি তাদের জীবনে দেখেন তারা কিভাবে গোপ ছাড়তেন গোপ ছেটে ফেলাম মানে বেশি লম্বা করবেন না যখন আপনারা চা খান তখন কিছু চা গোপের উপরে লেগে যাবে কর আনহাইজেনিক তাহলে গোপ ছোট রাখতে হবে যদি আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান সাহাবিগণ তাদের গোপ এমনভাবে কাটতেন যে গোপের নিচে তাদের চামড়াটাও দেখা যেত তাই যদি আরো তাকুয়া চান তাহলে আপনার গোপ একবারে ছোট করে ছড়তে পারেন তখন সেটা হবে তবে প্রথমে আপনি মুখে দাডি রাখেন গোপ ছোট করেন ইনশাল্লাহ আপনাকে ধর্মে পর্দা আমি যেটা বলতে চাচ্ছি যে স্বামী অথবা বাবা অথবা ভাই এদেরকে কোরআন বা হাদিসকে অনুমতি দিয়েছে स्त्री मे बन के पर्दा करते स्त्री पालन भाई प्रश्न कर लें बाबा स्वामी अथवा एक भाई महिला मे स्त्री के बन के পর্দার জন্য জোর করতে পারে কিনা যদি তারা হিজাব পালন না করে তখন এখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল ইসলাম বিশেষ করে মধ্যে এখানে যথাসাধ চেষ্টা করতে হবে বোঝানোর জন্য প্রথমত হিকমা দিয়ে উদ্ধৃতি দিয়ে যুক্তি দিয়ে যে তাদের হিজাব পালন করা উচিত জোর করার ব্যাপারে যতখানি জোর করার অনুমতি আছে যতটুকু অনুমতি আছে আমি এখানে জোর করার কথা বলিনি বলেছি বাধ্য করার কথা এখানে অন্য কোন উপা বাধ্য করা যায় আচ্ছা ভাই এখন বললেন জোর করার কথা না বাধ্য করার কথা বলছেন আমি বিস্তারিত বলছি যদি হয় জোর করার ব্যাপারে জোর করার ক্ষেত্রেও কিছু সীমা আছে আর বাধ্য করা অন্য উপায়ে সেটাও করা উচিত অন্যান্য উপায়ে যেমন অর্থনৈতিক যেমন ধরেন আমি তোমার বাবা আমি তোমার সব খরচ দিচ্ছি তুমি তো কলেজে যাও যদি হিজাব না করো তাহলে চাপ দিতে পারেন আলহামদুলা অনুমতি দিয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে এমনকি আপনিও জোর করতে পারেন তবে সীমা আছে এখানে সীমার কথা বলা হয়েছে পবিত্র করোনা সয়হাদিসে আপনি ফরজ কাজের জন্য কিছুটা জোর করতে পারেন যেমন নামাজ পড়া বাবা মা তাদের সন্তানের উপর কিছুটা জোর খাটাতে পারেন নামাজ পড়ার জন্য হিকমা প্রয়োগ করুন ভালোভাবে করুন উদু ইহ সামিল হিকমা হিকমাও তার শতপদেশ দিয়ে এতে কাজ না হলে আপনি জোর খাটাতে পারেন চাপ প্রয়োগ করেন যেটা আগেও বলেছি আমি পছন্দ করি না আপনার যেটা মনে হয় সীমার ভেতরে যেটা উত্তম সেটা করবেন আর প্রত্যেক মুসলিম এবং মুসলিমা যেমন ধরুন যদি স্বামী নামাজ না পড়ে তখন স্ত্রী বলতে পারে যে নামাজ পড়াটা তো ফরজ এভাবে বলা যায় চাপ দেওয়া যায় জোর খাটানো যায় এটা আসলে দুপক্ষই করতে পারে পুরুষ এবং নারী স্বামী বা স্ত্রীর উপর আত্মীয়দের উপর যাতে করে সেই ব্যক্তি একজন ভালো মুসলিম হয় যদি কারটা ফরজ হয় আর কেউ সেটা পালন না করে সেখানে অবশ্যই জোর খাটানো যায় এমনকি স্ত্রী ও স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য চাপ দিতে পারে মানুষ সাধারণত ভাবে সবাই এমনটা ভাবে স্বামী শুধু স্ত্রীর উপর জোর খাটাতে পারে স্ত্রী কেন স্বামীর উপর জোর খাটাতে পারবে না কখনো হয়তো স্ত্রী বলতে পারে ও দাঁড়িয়ে রেখে খোঁজা লাগে তাদেরকে বলেন হয়তো খোঁচা লাগে ইনশাল্লাহ এই দুনিয়ায় যদি এটুকু সহ্য করে আকিরাতে তারা অনেক পুরস্কার পাবে তারা তখন অনেক সন্তুষ্ট হবে তাহলে যে ভুল পথে চলছে ভুলটা ভাঙাতে হবে কারণ পবিত্রকরণের একশো সাতাশি নাম্বার আয়াতে বলা হয়েছে হুন্না লিবাসু লুমানিবাসু না হুন্না তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্বামী এবং স্ত্রী তারা হলে একে অন্যের পরিচ্ছদ তা এটা দেখতে হবে দুজনে যেন সিরাতল মুস্তাকিমে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন পরের কলেজের একজন স্টুডেন্ট আমি এটা শুনেছি যে আছে। মাথায় টুপি পড়লে আর দাড়ি রাখলে উপকার হয় সেগুলো সম্পর্কে কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি শুনেছেন বেশ কিছু উপকারিতা পাওয়া যায় যদি মাথায় টুপি পড়েন আর মুখে দাড়ি রাখেন সেগুলো কি হ্যাঁ এতে অনেক উপকার আছে আপনি এই উপকারিতা লিস্ট বানাতে পারেন যেমন যদি টুপি পরেন তাহলে রক্ষা পাবেন রোদ থেকে সান থেকে রোদ লাগলে অনেকটা সানস্ট্রোক হয় যদি শিশির বা পয়সা পড়ে আপনার মাথা ভিজে যাবে না এমন অনেক উপকারিতা আছে মুখে দাড়ি রাখার অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে যে যারা মুখে দাড়ি রাখে আর প্রতিদিন দাড়ি ধয়। তাদের শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু যদি দাড়ি রেখে পরিষ্কার না করেন তাহলে সেই লোক যে দাঁড়িয়ে রাখে আর নামাজ পড়ে তাকে তাহলে অজু করতে হবে নামাজের আগে প্রতিদিন কমপক্ষে পাঁচবার দাঁড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ আপনার শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে অনেক আছে আপনি যখন নামাজ পড়বেন সালাদ অনেক উপকারিতা আছে তবে একজন মুসলিম বেশিরভাগ মুসলিম মাথায় টুপি পরে আর আতিউল্লাহ মান্য আল্লাহ যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তখন সেখানে বৈজ্ঞানিক উপকারিতা থাক বা না থাক আমার না সাধাক না আমি এটা জানি এটা মানি আমি এগুলোকে বিশ্বাস করি আমরা এগুলো মানে কারণ এই নির্দেশ আল্লাহ সালার এই গবেষণাগুলো সেই সব লোকদের জন্য যাদের বিশ্বাস ততটা মজবুত নয় কোরআন বলছে বলে এই কথা মানতে হবে হাদিস বলছে বলে এই কথা মানতে হবে তাই তাদের জন্য অন্য যুক্তি লাগবে তাদের বোঝানোর জন্য এইসব বৈজ্ঞানিক গবেষণাগুলো সাহায্য করতে পারে সেই সব মুসলিমদের যারা দ্বিধায় আছে তারা বিজ্ঞানের কথা মেনে নিতে পারে উপকারিতা আছে তবে আসল কথা হলো পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় তবে সেটাই করেন আমার নাম মোহাম্মদ রফি আমার প্রশ্নটা হলো এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোরালির উপরে তাদের প্যান্ট পরবে এটাকে একটা লেভেল ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের জন্য এটাকে আবশ্যিক যে তারা পায়ের উপরে প্যান্ট পরবে আর এটাকে একটা এটা লেভেলিতে সাত নম্বর খন্ড আছে বুক অফ ড্রেসে চার নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দু চোখের আগুনে যাবে এই সূত্র ধরে এছাড়াও আরও পাঁচ ছয় হাদিস আছে সহি বুখারি সাত নম্বর খন্ড বুক অব ড্রেস পাঁচ নম্বর অধ্যায় বলা হয়েছে যে ব্যক্তি বেপরোভাবে চলাফেরা করে যার প্যান্ট পায়ের নিচে মাটিতে ঝুলে থাকে আল্লাহ সুবাহ তাহলে তাকে অভিশাপ দেবেন তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে থাকবে না প্যান্ট থাকবে গোড়ালির উপরে এটাই বলা হয়েছে প্যান্টের কোন অংশ গোড়ালের নিচে চলে গেলে সেটা আমাদের নবীজের কথা অনুযায়ী নিষিদ্ধ জিজ্ঞেস করলেন এটা লেভেল কিনা হ্যাঁ আমি বলব এটা লেভেলের অংশ হয়তো টুপি আর দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না কারণ আমরা সময় প্যান্টের নিচে দিকে তাকাই না তবে এটা একটা লেভেল আর যদি বেশি তা কা থাকে আর এটা মেনে চলেন তাহলে বলব আলহামদুলিল্লাহ যার বেশি থাকা আছে যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায় তাদেরকে বলবো এই হাদেশগুলো মেনে চলেন আপনারা আর যেটা করবেন আপনারা প্যান্ট পরলে গোড়ালের উপরে পড়বেন এটা একটা লেভেল বলতে পারেন এটা আসলে অতটা চোখে পড়ে না যেমন পরে দাড়িয়ার টুপি এগুলো দেখতে পাওয়া যায় অনেক দূর থেকে যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্যান্ট এখান থেকে দেখতে পাচ্ছি না তবে যদি বলেন এটা একটা লেভেল আমার কোন আপত্তি থাকবে না যে এটা আসলে একটা লেভেল আসসালাম আমার প্রশ্নটা হল যে অমুসলিম কেউ ইসলাম ধর্ম যদি গ্রহণ করে তখন তার নামটা বদলানো কি বাধ্যতামূলক অমুসলিম তার নামটা বদলে ফেলবে যখন সে ইসলাম গ্রহণ করবে আমরা নবীজিকে অনুসরণ করব দেখতে হবে তিনি কে বলেছেন আমার লেকচার আগে বলেছি নবীজি এমন কথা কখনোই কাউকে বলেননি যে তার পদবীটা বদলাতে হবে কারণ পদবি থেকে বংশ বোঝা যায় সে কোন অঞ্চল থেকে এসেছে কোন পরিবার থেকে এসেছে সব কিছু বোঝা যায় এখন নামের প্রসঙ্গে যদি বলতে হয় অর্থাৎ নামের প্রথম অংশ যদি নামের প্রথম অংশে শির মতো কিছু থাকে শির আল্লা স্নালার সাথে কাউকে শরীর করা এরকম ক্ষেত্রে নামটা বদলানো উচিত যেমন কারো নাম হয়তো রাম অথবা লক্ষণ এই নামের মধ্যে শির্কের উপাদান আছে কারণ এই নামে দেবতাদের অমুসলিমরা পূজা করে শিরকের উপাদান আছে যদি নামের মধ্যে শিরকের উপাদান থাকে তখন সেই নামটা উচিত তা না হলে সুযোগ থাকে আগের নাম রাখতে পারেন অথবা অনেক সময় আমাদের প্রেরণবী যে নাম বদলাননি সেই সব যারা ইসলাম গ্রহণ করেছে আবার অনেক সময় তিনি নাম বদলে দিয়েছেন যদি নামের মধ্যে শিরকের কোন উপাদান থাকে এটা তখন আবশ্যিক যদি শিরকের উপাদান না থাকে তারপরও বদলাতে চায় আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই একবার আই একজন অমুসলিম হিন্দু সে ইসলাম গ্রহণ করতে আসলো আর সব ক্ষেত্রে যেটা দেখা যায় সে একটা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় আর পবিত্রকরণের সুরা বাকারা দুশো একুশ আমার আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা মুসলিকদের বিয়ে করো না তোমাদের নারীদের বিয়ে দিও না অমুসলিম পুরুষের সাথে মুসলিক পুরুষ যতক্ষণ না বিশ্বাস আনে একজন মুসলিম পুরুষ যে একজন বিশ্বাসী একজন মুসলিম পুরুষ যে একজন ঝাড়ুয়ালা সে মুসলিম পুরুষের চাইতে উত্তম যদিও মুসলিম তোমাকে মুগ্ধ করে যদি মুসলিম মহিলা মুসলিম পুরুষকে বিয়ে করে যে একজন ঝাড়ুয়ালা সে মুসলিম পুরুষের চাইতে অধিক উত্তম হতে পারে হ্যান্ডস্তাম্প হতে পারে অমিতাভ বচ্চন হতে পারে অমিতাভ বচ্চন তবে মুসলিম পুরুষটা যদিও ঝাড়ুয়ালা হয় সে একজন অমুসলিমের চাইতে অধিক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে না আর একই ব্যাপার যখন একজন মুসলিম পুরুষ বিয়ে করে কোনো নারীকে যদি সে মুস্রিক হয় তাহলে অনুমতি নেই সেই নারী মুস্রিক হলে বিয়ের অনুমতি নেই যদি না সে ইসলাম ধর্ম গ্রহণ করে এরকম একবার এক হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করতে চাইল আর তারপর সেই ছেলের সাথে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে আসল কারণটা হলো এটা একটা লাভ ম্যারেজ একটা আকর্ষণ তবে আমার কিছু বলার নেই মেটা ইসলাম গ্রহণ করতে চাই আহলান ও সাহলান আমরা তাদের পদ দেখাবো সঠিক পদ দেখাবো আর কথাবার্তা বলার সময় মেটা আমাকে বললো ভাই জাকির আমার নাম বদলানো কি আবশ্যিক সেখানে অন্যান্য আরো লোকজন ছিল আর আমি সেখানে তাদের মাধ্যমে মেয়েটার সাথে কথা বললাম আমি তখন বললাম যে হ্যাঁ আমাদের লেবেল লাগানো উচিত আমি তাকে এই লেকচারটাই সংক্ষেপে বলেছিলাম মেটা বললো ভাই জাকির এতটা অযৌক্তিক হলে কিভাবে হবে গত পঁচিশ বছর ধরে গত পঁচিশ বছর ধরে আমাকে সবাই শিল্পা শিল্পানামে ডাকে আমি অন্যান্য বললাম যাতে পরিচয়টা গোপন থাকে আমাকে সবাই শিল্পা নামে ডাকে এখন এই পঁচিশ বছর পরে আমাকে নাম বদলাতে বলছেন আপনি এত অযৌক্তিক কথা বলছেন কিভাবে আমি তখন বললাম তার স্বামীকে যখন কোন লোক ডাক্তার হয় যখন ডাক্তারি পাস করে তখন সে মিস্টার থেকে ডক্টর হয়ে যায় কারণ একজন ডাক্তার হওয়া আরও ভালো কাজ কিন্তু মেয়েটা তখন মানলো না আমি তাকে বললাম ইসলাম পছন্দ করেন সে বলল হ্যাঁ তখন আমি বুঝলাম যে মেয়েটা ইসলাম গ্রহণ করতে চাচ্ছে শুধু সেই ছেলেটার জন্য এখন কি করা আমাকে হিকমা প্রয়োগ করতে হবে আমি মেয়েটাকে বললাম বোন আপনার নাম কি মেয়েটা আমাকে বলল আসল নামটা বলছি না আমার পুরো নাম হল শিল্পা পান্ডুরাম দেশমুখ শিল্পা পাণ্ডুরাম দেশমুখ তখন আমি বললাম বোন যখন এই ভাইকে বিয়ে করবেন যার নাম হল আব্দুল করিম শেখ আব্দুল করিম শেখকে বিয়ে করার পর তখন আপনার কি নাম হবে মেয়েটা বলল আমার নাম হবে শিল্পা আব্দুল করিম শেখ আমি তখন বললাম বল এত অযক্তি হচ্ছেন কিভাবে গত পঁচিশ বছর ধরে শিল্পা পান্ডুরাম দেশমুখানে পদবীটা বদলাতে চাচ্ছে না কারণ আগে সে চায় যে লোকে তাকে পাণ্ডুরাম দেশমুখের মেয়ে হিসেবে জানুক এখন সে চায় লোকে জানুক তার স্বামী আব্দুল করিম শেখ একইভাবে আগে আপনি ছিলেন হিন্দু এখন যদি আপনি জানেন আর মানেন যে ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম তাহলে আপনি কেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাচ্ছেন না আলোচনা এখানে শেষ হল মেয়েটা তার নাম বদলেছিল কিনা আমি জানি না তবে যখন কথা বলবেন হিকমার সাথে বলবেন আপনার প্রশ্নের উত্তর নাম বদলোনা আবশ্যিক না যদি না সেই নামের মধ্যে শির্কে কোন উপাদান থাকে সেরকম যদি না হয় তাহলে পছন্দ আপনার আগে নামটা রাখতে পারেন অথবা বদলাতেও পারেন আশা করি উত্তরটা পেয়েছেন